বন্দে গুরুপদ ভক্ত বিন্দমনি শ্রীচৈতন্য প্রভু বন্দে নিতো শ্রী নন্দন বন্দে আধিকার চরণোদ গোপীজন সামূত বিন্দ বংশা বোশৃন্দ ব্যবচ পতিং পাবনেভাবেভ্য নল পঙ্গু লঙ্ঘরকিপা তন্দে পরমাধব বৃন্দীদে পিয়া বৈ কেশিপদে দেবী সব তৈ নমো নম নারায়ণ নমস্কৃত নর দেী সরস্বতিং বস তো সঙ্ক কথোপদেশ গৌরী পৈ প্রকাশনে সদানুক্ত গুভক্ত ভক্তি প্রমদা জগৎ বরঞ্জ ধৈর্য সদা পিভবম তীর্থা শিব বিীহতপালিপুত বন্দে মহাপুষ তে চর্যুস্তজ্জ সুপি তর্জ বচসা যদি মায়া মেঘ দৈতিত বন্দে মহাপুষ তে চর পাল্লবখ চন্দমি ছঠায়ে বিসুজিত গোপর্শি পূর্ণাগর সারমূরি সারাধিকা কদা কৃপা কর শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্তনন্দৈতাধর শিবসি গৌরভক্তবিন্দ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত শ্রেদ্বৈতগদাধর শিবসতি গৌরভক্তবিন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে হরে র রাম রে আজানু ল ভুজৌ কনক সঙ্কীতনৈকিত কমলা বিষা বরু দ্বিজ পালো বন্দে জগৎ প্রিয় করুণা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে রাম হরে রাম রাম রাম হরে জাং ব্রহ্মবরুণে ধর মুনবন্ত দি वेद सांग पद क्रमोपनिषद गायम गैनावस्थित मनसवा पश्विंद यम योगिना यदुसुरा सुरगणा देवायता रूप पदांबुज धूली स्वांग जन्म जन्म आददानम तृणम दंत हृदम जाचे पुनः पुनः श्रीमद रूप पदाम्बुज धूलि स्वांग जन्म जन्म शिल भक्ति सिद्धांत सरस्वती गोस्वी ठाकुर बहुपा जान शूपर चरण धूलि हवर जीवन उद्देश्य शिल भक्ति सिद्धान सरस्वती गोस्वी ठाकुर बहुपा जी রূপপাদের চরণের ধুলি হওয়াই আমাদের জীবনের উদ্দেশ্য পরশুদিন জানানো হয়েছিল মাথুর বিরহ ব্রজবাসীগণের সেবা করাই আমাদের জীবনের উদ্দেশ্য ইত্যাদি কথা রূপপাদের ধুলি হলে কি সুবিধা হবে আমরা ক্রমশ হীন আদর্শকে লক্ষ্য করে অগ্রসর হচ্ছি বলে আমরা ক্রমশ হীন আদর্শকে লক্ষ্য করে অগ্রসর হচ্ছি বলে জীবনে আমরা অত্যন্ত ক্ষতিগ্রস্ত হচ্ছি যত মানুষ হীন আদর্শকে স্ট্যান্ডার্ড রাখবে সম্মুখে এটাকে আদর্শ রেখে অগ্রসর হবে তত জীব অধপতিত হবে আমাদের আদর্শ সমাজের কোনো মূল্যবান কোনো ব্যক্তি নন আমাদের আদর্শ হল শিলরূপবাদের শ্রীচরণের ধুলি হওয়া সকালে আলোচনা প্রসঙ্গে বলা হয়েছিল যে শিলকৃষ্ণদাস কবিরাজ গোস্বামী যে অপ্রাকৃত দৈন্য প্রকাশ করেছেন সেগুলো না বুঝলে এই সমস্ত কথার বিন্দু বিসর্গ উপলব্ধি হবেন শিলক্ষণদাস কবিরাজ গোস্বামী দৈন্য করে জানিয়েছেন অপ্রাকৃত দৈন্য যে জগাই মাধাই হইতে মহিষে পাপিষ্ঠ পুরীষের কীট হইতে মহিষে লঘিষ্ঠ মোর নাম যেই লয় তার পাপ হয় মোর নাম যেই শুনে তার পুণ্য ক্ষয় এমন নিঘৃণ্য মোরে কেবা কৃপা করে এক নিত্যানন্দ বিনু জগৎ মাচার সমাজের ব্যক্তিরা বলছেন যে এরম একজন নিঘৃণ্য ব্যক্তি নিজের পরিচয় যিনি নিজেই দিচ্ছেন পুরিশের কি ঠইতে মুহিষে লগিষ্ঠ এরকম ঘৃণ্য একজন ব্যক্তি তার কথা আমাদের শ্রবণের কী প্রয়োজন আছে যিনি এতটাই পতিত এতটাই নিকৃষ্ট বলে নিজেকে পরিচয় দিচ্ছেন সেই ব্যক্তির কথাতেই বা কী গাছ আছে সেই ব্যক্তির লেখাতেই বা আমাদের আগ্রহ কেন জাগবে সেক্ষেত্রে বলা হয়েছিল যে অপ্রাকৃত জগতে শ্রীলকৃ সুদাস কবিরাজ গোস্বামী যে দৈন্য প্রকাশ করছেন রাধা দাস্যতে ছিল শিলক সরস্বতী ঠাকুর জানাচ্ছেন রাধারানীর দাস্যতে রাধারানীর দাসী অভিমানে স্বাভাবিকভাবে এই ধরনের অপ্রাকৃত দৈন্য উদীত হয় সমাজের ব্যক্তিগণ এই সমস্ত কথায় ভ্রান্ত পথে পরিচালনা পরিচালিত হচ্ছেন তারা উপলব্ধি পাচ্ছেন না উপলব্ধি করতে পাচ্ছেন না কারণ অহংকারের সাগরে নিমজ্জমান থাকাকালীন অবস্থায় দৈন্য সাগরতে কী হচ্ছে সেটা উপলব্ধি করা সম্ভব নয় অ্যাজামসান ঠিক নয় অনুমান প্রমাণ নহে ঈশ্বর তত্ত্ব জ্ঞানে বলা হয়েছে দৈনার নবে নিমগ্ন হম শ্রীচৈতন্য বৈদ্যমাশ্রয় সকালে বলা হয়েছে বৈগণ্য কীটকলিত পৈষন্য ব্রণ পীড়িত দৈনার নবে নিমগ্ন হম শ্রীচৈতন্য বৈদ্যমাশ্রয় দৈনের অর্ণবে যারা গেছেন তারা জানেন সেখানে কীরকম একটা আনন্দ ছিল কৃষ্ণদাস কবিরাস গোস্বামীর শ্রীমুখে যে দৈন্য প্রকাশিত হয়েছে শিল্পহুবাদ জানাচ্ছেন এটা অপ্রাকৃত দৈন্য তার মানে এটা বুঝে নিতে হবে না যে তিনি সত্যিই পুরুষের কিট হইতে জঘন্য প্রাকৃত জগতের সঙ্গে অপ্রাকৃত জগতের হেভেন অ্যান্ড হেল ডিফারেন্স বললেও আমাকে অনন্তকালের জন্য পানিশমেন্ট পেতে হবে বলা যাবেন বলছেন সেটা তুলনায় চলে না অপ্রাকৃত জগতে হিসাব আর প্রাকৃত জগতে যে বিচার দুটো আলাদা প্রাকৃতিক জগতে যে যত পরিমাণে বেশি উচ্চ পদে আরোহণ করতে পারবেন যত ডেজিগনেশন যত ডিগ্রি যত কিছু আপনাদের পদবী হাসিল করতে পারবেন যত কিছু বেশি করে ভোগের বস্তুগুলোকে যে যত বেশি হাসিল করতে পারবেন সে নাকি সমাজে তত বেশি প্রতিষ্ঠিত তত বেশি উন্নত কিন্তু অপ্রাকৃত জগতে তা না অপ্রাকৃত জগতে যে যত পরিমাণে দৈন্যের সাগরে ডুবে যান নিজের হীনতাকে উপলব্ধি করেন সেখানে শ্রী গৌরাঙ্গ তাকে সেরকম ততোধিকভাবে কোলে তুলে নেন আমরা হরিদাস ঠাকুরের নির্যান সম্বন্ধে আলোচনা করতে গরু বৈষ্ণবের মুখে এইসব অপ্রাকৃত শুনেছিলাম হরিদাস ঠাকুরের দৈন্য ভাষায় প্রকাশ করা যায় না রূপ সনাতনের দৈন্য কোনো দিন কোনো ভাষা কোন এটাকে এক্সপ্লেন করতে পারবে না আমি বলেছিলাম যেখানে ভাষা স্তব্ধ হয়ে যায় ভাষা যেখানে কোনো প্রবাহ আর যেতে পারে না ভাষার গতি যেখানে রুদ্ধ হয়ে যায় সেখানে অপ্রাগে জগতে ভাবি ভাবের জ্ঞাপক হয় সনাতনের দৈন্য কেন মহাপ্রভু বলছেন তুমি বালুকা পথে কেন এলে সনাতন বলে প্রধান যদি প্রধান পথে আমি আসি তাহলে সেখানে জগন্নাথের সেবকগণের যাতায়াত আমার ছায়া স্পর্শ হয়ে যাবে আমার সঙ্গে স্পর্শ হয়ে গেলে তাহলে আমার মহা অপরাধ হবে দৈনিক সাগরে তারা ডুবে রয়েছেন ভক্তিরাজ্যের এইটি বিশেষত্ব ভক্তিরাজ্যের বিশেষত্ব যে যত পরিমাণে দৈন্যের সাগরে ডুবে যান যত পরিমাণে ভক্তিরও সাধন করেন ভগবানের মহিমা রাধা রানীর গোবিন্দের যে যুগল মহিমা যে যত পরিমাণে উপলব্ধি করেছেন যে যত উপলব্ধি করেছেন তার তত পরিমাণে দৈন্য প্রকাশিত হয়ে পড়ে এটা তারা বানিয়ে করেন না জগতের লোকেতে এতে মাশ্চর্য কাস করেন বলেন এগুলো সব বাড়িয়ে চাড়িয়ে কথাবার্তা এগুলো কি করে হয় সম্ভব পুলিশের কি করে সম্ভব হয় সেই সব না তারা অহংকার সেসব কথা তারা কি করে বুঝতে পারবে আমাদের গৌরীয়গণের উদ্দেশ্য হল শিল রূপাদের চরণে ধুলি হওয়া আগে অনেকদিন আগে জানিয়েছিলাম যতক্ষণ পর্যন্ত আপনার আমরা সুদর্শন ভগবানের ইচ্ছা শক্তি সুদর্শনের কৃপা না পাবো ততক্ষণ আমাদের যে রক্ত দর্শন সেটা অবগত হবেন। না গুরুবৈষ্ণবের কৃপা লাভ করলে প্রচুর পরিমাণে তাহলে সেক্ষেত্রে সুদর্শনের পূর্ণ কৃপা হবে সুদর্শনের কৃপা হলে আমাদের যে রক্ত দর্শন চলে গিয়ে চিৎ দর্শন চিন্ময় দর্শন লাভ করতে পারব শিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর বহুপাতকে জানিয়েছিলেন কয়েকজন ব্যক্তি প্রভুপাত এই যে পুরিতে জগন্নাথের মন্দিরেতে ঘুরতে ঘুরতে এখানে এইসব কি নোংরা ছবি এগুলো দেয়া আছে কেন সেটা সরস্বতী ঠাকুরকে প্রশ্ন করেছিলেন এগুলো দেওয়ার তো কোনো যুক্তি ছিল না ছিল সরস্বতী ঠাকুর গম্ভীরভাবে উত্তর দিলেন এগুলো দেওয়ার যুক্তি ছিল এগুলো খুব শুভ কিসের শুভ বলছেন যে এই নরজগতে যে লীলা রক্ত মাংসের জগতের লোক যেগুলো নিয়ে ব্যস্ত রয়েছে যেগুলো মহামায়া তাদেরকে বিমুখ দেখে এই এইসব কাজেতেই ব্যস্ত রেখে দিয়েছেন এই সব কাজেই তোমরা ব্যস্ত থাকো তোমাদের অন্য চিন্তা করতে হবে না তাদেরকে আর জগন্নাথ দর্শন করতে দেবেন না অসুরগণ জগন্নাথ দর্শন করতে পারবেন না আমি আগেও জানিয়েছি যে সব আসরিক প্রবৃত্তি মানুষগণ জড়জগতের খুব বাহাদুর তারা জগন্নাথ দর্শন করতে গিয়ে পুইয়ের মাছা দেখেন পুঁইগাছের মাচা পুঁইগাছের মাচা হয়েছে কতটা পুঁই গাছ হয়েছে পৌপাত বলছে পুঁয়ের মাচা দেখে জগন্নাথ দেখতে গিয়ে জগন্নাথ দেখতে পায় না এইজন্য তাদেরকে বঞ্চনা করার জন্য বাইরে এই নরলীলাগুলো দেওয়া রয়েছে এগুলো নোংরা কিছু নেই যার কুৎসিত দর্শন সে কুৎসিতই দেখে এগুলো দ্বারা জড় ব্যক্তিগুলোকে ওই দর্শনাতে আটকে রেখে দিলো। ওই দর্শন তোরা চিন্তা করে ভেতরে গিয়ে দেখবি কাঠের পুতুল देखि जगन्नाथर हाथ पा नहींगल देखते पा जगन्नाथ दर्शन हमें जैसे जगत दर्शन है ते जगत जगन्नाथ दर्शन होते कखना को हो से रूपपा चरण धूलिंग लाभ कि रूपपा चरण धूलि होते रूपगोस्पा कृपा हल रूपम्जुर कृपा हल्लेकृत भगवान जे रूप आप नजरे आस धी धीरे अप्राकृत विल्स ভগবানের শক্তির আধারানির সঙ্গে যে বিলাস সমস্ত কিছু আমাদের নজরে এসে যাবে সেই রূপবাদের চরণে ধুলি হওয়া আমাদের উদ্দেশ্য এই কারণে আমরা নিজেদেরকে রূপানুগ বলে গর্ববোধ করি রাগানুগা রূপানুগর মধ্যে পার্থক্য আমি আগে কিছু বলেছিলাম ব্রজবাসীগণের স্বাভাবিকভাবে যে অনুরাগ ভগবানের প্রতি সেই অনুরাগের বশবর্তী হয়ে লোভে পড়ে ভগবানের যে ভগবানের প্রতি যে আকর্ষণ তাতে যে সেই আবিষ্ট হয়ে ব্রজবাসীর কোনো একটা ভাব ভালো লাগলে তার প্রতি যে আকৃষ্ট হয়ে ভগবানের অন্তমনা হয় সেবা করা সেটাকে বলে রাগানুগা ইষ্টে সারসেখী রাগা পরমাবিষ্টতা ভাবেদ তন্ময়া ভবেদ ভক্তি সাত্র রাগত্মিক দিতা এই সব শ্লোকের ব্যাখ্যা আমি করেছিলাম সেখানে বলা হচ্ছে এবার রূপানুগণের বিশেষত্ব আরও বেশি যেখানে রাগানুগো বলা হলো সেখানে এটা একটা বিস্তৃত একটা খোলা চ্যাপ্টার যখন রূপানুগো বলা হলো তখন এটা ক্লোজ হয়ে আরও সুন্দরভাবে চ্যানেলাইজ করা হলো রাধা রানীর দিকে রাধা রানীর দিকে রাধা রানীর দিকে অর্থাৎ রাধা রানীর যে পদ্ধতিতে গোবিন্দকে সন্তুষ্ট করে থাকেন অনায়া রা দূত নুনম ইত্যাদি শ্লোকের ব্যাখ্যা হয়েছিল এইভাবে যিনি সর্বান্তকরণে ভগবানকে সন্তুষ্ট করা জাদু জানেন যার হাতেই সমস্ত কিছু এই এইসব চাবিকাঠি রয়েছে কি করে গোবিন্দ নামক মত্ত হস্তিকে বসে দেখা যায় অনন্ত ব্রহ্মাণ্ড নিয়ে তিনি খেলা করছেন ব্রজের মধ্যেও তিনি বিস্তর লীলা বিস্তার করেছেন কিন্তু এই গোবিন্দ নামক মত্ত হস্তিকে একমাত্র রাধারানী নামক যে আছেন তিনি জাদু জানেন তিনি তাকে কীভাবে বসীভূত করে রাখেন এটা কোনো স্ত্রী পুরুষের বিচার নয় যাদের মধ্যে এইসব বিচার আসবে তারা নরক হয়ে যাবেন এগুলো আমি অনেক ব্যাখ্যা করেছিলাম এর আগে গত পাঁচ দিন ধরে পাঁচ ছ দিন ধরে সেখানে বলা হয়েছে রূপবাদের চরণে ধুলি হওয়া সৌভাগ্য হলে পরে রূপমঞ্জুরি যে বৃন্দাবনেতে রাধা রানীর সেবার বৈশিষ্ট্য জানেন তার আনুগত্যে আমরা এই সমস্ত রাজ্যের সেবা অধিকার পেয়ে যাব অপূর্ব সেই জন্য রূপবাদের চরণের ধুলি হওয়া আমাদের জীবনের উদ্দেশ্য এর চেয়ে বড় কোনোদিন হতে পারে না এটা হয় না উদ্ধবজিকে আমরা দেখেছিলাম দুদিন আগে আলোচনা প্রসঙ্গে উদ্ধবজি ভগবানের অত্যন্ত প্রিয় পার্শ্ব নিযোজন যাকে ভগবান বলেছেন উদ্ধব আমার থেকে বিন্দুমাত্র নুনো নয় এক বিন্দু ওর উদ্ধব আমার থেকে নুনো নয় এক আমি আর উদ্ধব তথাপি তাকে ব্রজের অন্তকরণের এই গোপন ভক্তি রহস্যকে জানাবার জন্য উন্নত উজ্জ্বল রসের যে পড়া কষ্ঠা সেগুলোকে জানাবার জন্য যে উদ্ধব কেন ঠকে যাবে উদ্ধবে এইসব জিনিসগুলো জানুক উদ্ধব তো আমার প্রিয়জন তাকে দুই উদ্দেশ্য কেন্দ্র করে এক হচ্ছে ব্রজবাসীগণকে আমার প্রতিনিধি হিসাবে তুমি গিয়ে আমার সন্দেশ আমার খবর দিয়ে তাদের দুঃখর । যে দৈন্য দ্বারা যে অত্যন্ত দুঃখে সাগরে নিমজ্জিত হয়েছে তাদেরকে সেখানে গিয়ে বাঁচাও তুমি আর গোপন একটা উদ্দেশ্য ছিল উদ্ধবকে কেন আচার্যরূপে আমি যেহেতু রেখে যাব জগতে তাহলে উদ্ধব কেন এই গোপন রহস্যটা জানবে না যেহেতু আমার নিজজনং সে তাহলে উদ্ধবকে যেহেতু আমি আচার্য হিসেবে জগতে রেখে যাব ভগবান যখন কালকে আলোচনা করে যে নিত্য জগতে প্রবেশ করলেন সেই সময় উদ্ধবকে রেখে গেলেন উদ্ধব কাঁদছেন আমি যাব তোমার সঙ্গে বলো না তোমাকে এই জগতে আমার প্রতিনিধি হিসাবে আচার্য হিসাবে থাকতে হবে থেকে এই তত্ত্ব উপদেশ করেছিলেন তাকে সেখানে উদ্ধবজির যে কান্না সে কান্না সামলানো যায় না ভগবানের কাছে গিয়ে বলছেন দৈন্য করে আর তার আগে ব্রজের যে মহিমা যে সেগুলো সম্বন্ধে আমি আলোচনা করেছিলাম সেখানে উদ্ধবজি কেঁদে কেঁদে বলেছেন আশা মহ চরণ রেণু জোসাম সাম বৃন্দাবনী কি সেই সব কথাগুলো আলোচনা হয়েছিল বন্দে নন্দযথীতা পুন ত্রিভুবন ত্রয়ম হরি কথি পুন ত্রিভুবন ত্রয় এইসব কথার মাধ্যমে আমরা কিঞ্চিত অবগত হয়েছি যদিও প্রাকৃত অবস্থায় থাকলে পরে অপ্রাকৃত জগতের কিছুই বোঝা যায় না তথাপি লৌল্য বৃদ্ধি করবার জন্য যদি আপনাদের মধ্যে অপ্রাকৃত কামদেবের এই অপ্রাকৃত কামদেবের যে অপ্রাকৃত বিলাস এই অপ্রাকৃত কামদেবের সেবায় যদি আপনাদের মতি কোনো মতে হয়ে যায় গুরু বৈষ্ণবের কৃপাতে তাহলে প্রাকৃত কাম যে আপনাদের এত কষ্ট দিচ্ছে তা থেকে আপনারা চিরতরে রেহাই হয়ে যাবে অপ্রাকৃত কামদেবের সেবা না করে কেউ কখনও প্রাকৃত কাম থেকে রেহাই পেয়েছে আমরা কোনোদিন শুনিনি ভাগবতের যে পঞ্চাধায়ের শ্লোক আমাদের পাঠ করার অধিকার নেই সেখান থেকে বিশেষ কিছু বিষয় যেগুলো আমাদের হৃদয়কে নাড়া দিয়ে দেবে একেবারে আমাদের হৃদয়তে একটা আলোড়ন সৃষ্টি করবে সে ধরনের কিছু আমি আলোচনা করতে বাধ্য হয়েছিলাম কেন অন্তত জেনে রাখুক এই পাঞ্চাধ্যায়ে আদি ভগবানের যে অপ্রাকৃত বিলাস এতে এটা যে কতটা অপ্রাকৃত প্রাকৃত নয় অন্তত এই জিনিসটা এরা বুঝে থাকুক যদি কোনোদিন ভগবানের গুরু বৈষ্ণবের কৃপায় এদের অধিকার উন্নত হয় তাহলে এটা শুনে নেবে অন্তত প্রাকৃত নয় এটা যদি আমি বুঝাতে সামর্থ্যের কৃপাতে তাহলেও আমি অনেক কিছু ভগবানের কাছে করুণা লাভ করব। এই আশা আপনাদের কাছে সব বলেছিলাম বিক্রির বিষ্ণু শ্রদ্ধা নিতম শ্রেণীবাদ অথবর নৈর ভগবতী প্রতিল কামম হৃদ অচিরে নধীর অচিরে নধীর অচিরে নধীর অচিরে ন নচিরে ন দীর্ঘ সময় লাগবে না যদি কারোর মধ্যে তীব্র গুরু বৈষ্ণবের প্রতি এটাকে স্ট্রং অ্যাফেনিটি যেটা আমি ইংরেজিতে এটাও ব্যাখ্যা করতে পারলাম না আমি লজ্জিত হলাম যেটা শ্রীনিবাস আচার্য বলেছেন শ্রীনিবাস্য সেই কথাটা যদি আপনারা মনে রাখেন তাহলে খুব ভালো হয় বলবান আদরোশ নুরু পদাম্বুঝে শ্রুত রূপী কৃষ্ণে ভক্তি নজায় কি বলেছেন সেখানে কি বলেছেন উচ্চারণ সাদ গুরু পদাম্বুঝে শ্রুতরী তস্যশাশ্রৈর কৃষ্ণে ভক্তি নজায়তে কৃষ্ণে ভক্তি হবে না যদি গুরু বৈষ্ণবের প্রতি তীব্র আকর্ষণ মানে গুরুবৈষ্ণবের সঙ্গে তোমাকে কেটে আলাদা করা যাচ্ছে না ছাড়ানো যাচ্ছে না জড়িয়ে গেছো তুমি যেটা প্রভুপালের ভাষা বলছে যে যে খাপে খাপে বসে গেছে গুরুবৈষ্ণব আর শিষ্যকে বোঝা যাচ্ছে না যখন শিষ্য চরণের এরকম অনন্য ভক্তিতে ডুবে যান যখন গুরু চরণের অনন্য সেবাতে ডুবে যান সেই সময়তে যাকে তোমরা শিষ্য দেখছ সেই সেই শিষ্যকে দেখছো তুমি গুরুদেবের শিষ্য কিন্তু গুরুদেব দেখছেন ও গুরু হয়ে গেছে এখন গুরুদেবের সেবা করলে কেউ গুরুদেবের সেবা করলে কেউ লঘু থেকে যায় আমি বাপের জমে কোনোদিন শুনিনি গুরুদেবের সেবা করে কেউ ধীরে জীবনে লঘু রয়ে গেছে এ কথা আমি কোনোদিন শুনিনি ল গুরুদেবের সেবা করতে করতে সে লঘু থাকতে পারে না সেই গুরু স্বয়ং গুরু হয়ে গুরু সেবা এমনই বস্তু বাস্তব যারা সদগুরু সেবা করেছেন সদগুরু। আমি অসৎগুর কথা আমি বলতে বসি নাই সদ্গুরুর সেবা যারা বাস্তবিক করেছেন অন্তর দিয়ে পেরেছেন গুরুদেবের পূর্ণ কিবা পেয়েছেন সে শিষ্য আর শিষ্য নেই সে গুরু হয়ে গেছে আর গুরুও দেখছেন এ গুরু হয়ে গেছে এ আমার গুরু এ শিষ্য নয় বাস্তবিক পরমাংশ গুরুদেবের দর্শন হলো যে তিনি কোনোদিন কোনো শিষ্য বানান না তিনি গুরু বানান তিনি জীবনে কোনদিন কোন শিষ্য বানান না এটা যে পরমাংশ যারা গুরুদেব আচার্য তাদের ভূমিকা এই তারা জীবনেও কোনোদিন একটাও শিষ্য বানান না একটাও তারা বলেন গুরুপাত গুরু বানিয়েছি আমি ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর এ কথা বলেছেন তার যখন এই কৃষ্ণা পঞ্চমীতে তার যখন ব্যাস পূজা করতে বসা হয়েছে তিনি দৈন্য করে এখানে অভিভাষণে বলছেন যে আমার গুরুবর্গগণ এই সম্মুখে বসে রয়েছেন এই গুরুবর্গণ আজকে আমাকে অধপতিত জীব আমাকে এমনভাবে আমাকে ভজনে নিয়োজিত রেখেছেন যে জীবনে আমার যেন কোনো অমঙ্গল না হয় এগুলোকে তিনি শিষ্য দেখছেন না এগুলো যে আমার এরা আমার গুরুবর্গ সব আমাকে আমার ভজনের সুযোগ দিয়েছেন আমার পরম মঙ্গল বিধান করছেন ছিল গুরুপাদ পদ্মকে বলতে শুনেছি বাবা তোমাদের আমি দীক্ষা দিই নাই তোমরা আমার শিষ্য নয় তোমাদেরকে আমি ছিল পহুপাদের চরণে সমর্পণ এই কথা একবার নয় পুনঃ পুনঃ বলতেন একবার নয় যতবার মানে প্রসঙ্গ আসবে ততবার তিনি উল্লেখ করতেন বাবা আমি তোমাদের আমি তোমাদের গুরু নয় তোমাদের গুরু হলো বহুপাদ তোমাদের সবাইকে আমি বহুপাদের চরণে সমর্পণ করেছি আমি গুরু হওয়ার যোগ্য নয় তাই তিনি গুরু এই কথাগুলোর মধ্যে আমি কী বোঝাতে চাইছি যারা যত দৈন্যের সাগরে ডুবেছেন তারা ভক্তিরাজ্যের তত বেশি উন্নত ভূমিকায় আর জড়জগতের ঠিক বিপরীত ভাবনা জড়জগতের যে যত উপরে যাবে তার তত প্রতিষ্ঠা উপরে আসবে তত তারা সম্মান দাবি করবেন আর যারা অপ্রাকৃত রাজ্যের অপ্রাকৃত রাজ্যের প্রতিষ্ঠা পেয়েছেন স্বাভাবিকভাবে তারা কোনো প্রতিষ্ঠা নিতে চাইবে না তারা বলবেন আমি তো কিছুই না এই পুরুষের কি চইতে মহিষের লগুষ্ঠ ইত্যাদিও ভজন রাজ্যের বিচারটা হচ্ছে প্রাকৃত রাজ্যের বিচার যা দেখা যায় অপ্রাকৃত রাজ্যের বিচারের বিপরীত হল প্রাকৃত রাজ্য অপ্রাকৃত রাজ্যের যে দৈন্য যে বিচার তার ঠিক বিপরীত ভাবনা দেখবে এখানে এখানে যত অপ্রাকৃত রাজ্যে অগ্রসর হবে তত দৈন্য সাগরে ডুই তত তোমার অমানি মানব হবে এরকম ধরনের ভাব সেই জন্য সেখানে বলা হয়েছে সে রূপবাদের চরণে ধুলি হওয়া আমাদের জীবনের উদ্দেশ্য কালকে আলোচনা প্রসঙ্গে বলা হয়েছিল যে ভগবান অন্তর্ধান করেছেন সমস্ত কিছু লীলা বর্ণনা করেছিলাম বর্ণনা করে সেখানে উদ্ধবজিকে শিক্ষার প্রসঙ্গ যেগুলো সেগুলো অল্প কিছু উল্লেখ করেছিলাম আর সেখানে নবযোগেন্দ্রের যে সমস্ত শিক্ষা সেগুলো সব কিছু উল্লেখ করা হয়েছিল আজকে আমরা দেখব এখানে এই একাদশকন্ধের অদ্ভুত প্রসঙ্গ যে প্রসঙ্গ মানে আমাদেরকে ভাবিয়ে তুলবে একাদশকন্দ এবং বাদ। দ্বাদশ যদি আলোচনা না হয় তাহলে দশম স্কন্ধে যে আলোচনা সেগুলো হজম হবে না আমি আলোচনা প্রসঙ্গে একটু আগে যে বললাম বিক্রীরম ব্রজবধী ভিরিদঞ্চ বিষ্ণু সেখানে প্রশ্ন হলো এই যে ব্রজবধূ গণের সঙ্গে ভগবান শ্রীকৃষ্ণের যে অপ্রাকৃত বিলাস অনন্য গুরুচরণে বৈষ্ণবচরণের ভালোবাসা নিয়ে দৃঢ় শ্রদ্ধা মানে এই কল্পনা করা যায় না এরকম দৃঢ় শ্রদ্ধা নিয়ে যারা বিশুদ্ধ গুরু বৈষ্ণবের হৃদয়েতে যারা জড়োজগতের কামের ছাল ছাড়াতে ওস্তাত বোঝা গেল ভাষাটা ভাষাটা খুবই রুড ভাষা হয়ে গেল জড়জগতের ব্যক্তিগণের যে হৃদয়ের যে কাম আছে সেই ছালটাকে আঁখের মতো ছাড়িয়ে দিতে ওস্তাদ সেই সব পরামংশ গুরু বৈষ্ণবের তেজিয়ান বৈষ্ণবের শ্রীমুখেতে ভগবানের যদি কামুক ব্যক্তির মুখে যদি শোনো আরও কামে ডুবে যাবে আমাদের কিছু করার নেই ছেলে গৌর কিশোর দাস বাবাজী মহারাজের এসে একজন বলছেন বাবাজী মহারাজ নবদ্বীপের ওপারে ভ্রমর গীতা হচ্ছে ওখানে সুন্দর বাবাজি অন্তর্জামি ওখানে যেও না কেন ভ্রমর গীতা হচ্ছে সুন্দর ওখানে যেও না ওখানে ভক্তি নেই ভক্তি নেই ওখানে সব কাঁদে লটাফুটি খাচ্ছে মাটিতে ভক্তিতে বলল সব কাম ওগুলো সব কাম প্যাসিভ কাম ওগুলো ভক্তি নয় ওখানে যেও না ওখানে গেলে সর্বনাশ হয়ে যাবে বরঞ্চ যেখানে পাঠ করতে বসেছিল ওই হারামজাদা সেখানে ওকে তুলিয়ে সেখানে চোদ্দ হাত মাটি বিশ হাত মাটি খুঁড়ে ফেলো খুঁড়ে মাটি পবিত্র মাটি দিয়ে গোবর জল দিয়ে লেপে দিও জায়গাটা অপবিত্র হয়ে গেছে যারা শুনলো তাবাই তারা সবাই গলায় দড়ি দেবে আর যিনি করছেন তো সে তো গলায় দড়ি দিয়েই আছেন যে গলায় দৌড়ি দেয় অপরকে ডাকে আয় আয় গলায় দৌড়ি দিয়ে তুই তাদেরকে লটকায় সেইজন্য জন্য ছিল শিল গৌর কিশোর দাস বাবা জিম অপ্রাকৃত জগতের গুণমঞ্জরি তিনি তিনি সব জানেন কোথায় কি ভেলকিবাজি হচ্ছে সেই জন্য আমি আলোচনা করেছিলাম সুখদেব গোস্বামী পরীক্ষিত মহারাজকে এই গোপন লীলা বিস্তার বলেছিলেন কারণ তিনি সেই তেজিয়ান গুরুদেব শিষ্যর মধ্যে শক্তি সঞ্চার করেছিলেন আমরা দেখেছিলাম জড়জগতের প্রতিনিধি হিসাবে পরীক্ষিত মহারাজের হৃদয়তে কত রকম বিভিন্ন রকম প্রশ্ন এসেছিল এটা কি করলেন কৃষ্ণ এটা তো কেরাম জানো লাগছে এটা হ্যাঁ এটা কেরাম জানো লাগছে সেখানে কি বলেছিলেন সেখানে প্রসঙ্গে পরীক্ষিত মহারাজ আত্ম আত্মবান যদুপতি হি কৃতবান ওভইযুগেতাম আত্ম আত্মকাম যদুপতি এরকম নিন্দনীয় কাজ করলেন কেন তারপর সেই ব্যাখ্যাগুলো আমি আপনাদের কাছে খুলেছিলাম যে এটা প্রশ্ন করেছিলেন ইচ্ছে করে পরীক্ষিত মহারাজ মহাভাগবত মহাভাগব তার মধ্যে যাতে যে প্রশ্নটা আসবে এটা উত্তরও আমি দিয়েছিলাম সেখানে আর জেনে রাখুন ভগবানের এই অপ্রাকৃত বিলাস যদি সেই রকম তেজিয়ান গুরু শ্রীমুখে দৃঢ় শ্রদ্ধার সঙ্গে অত্যন্ত ভালোবাসা সঙ্গে যদি ধীরে ধীরে শ্রবন করা যায় গুরুদেব যদি কৃপা করে দেন তোমাকে তাহলে তোমার মধ্যে যেটুকু কাম ছিল সেগুলো সব সমস্ত কিছু পরিষ্কার হয়ে নির্মল হয়ে যাবে বিষয় তোমার সেই জন্য বিকৃতমীরিধান বিষ্ণু শ্রদ্ধা নিতম শ্রদ্ধা নিতম অনুশ্রেণিবাদ অনুশ্রেণিওয়াদ অনুমানে অনুমানে কন্টিনিউসলি আন মানে পরপর শুনে যাবে আর অনুমানে আনুগত্যে নিজে ইচ্ছা করে শুনবে না গুরু বৈষ্ণবের পরম আনুগত্যে তারা কি অর্থ করেছেন তাদের পূর্ণ কৃপা নিয়ে এইসব কথা যদি শুনতে থাকো তাহলে যেটা তোমাকে প্রাকৃত কামের মতো লাগবে ভয় যাবে। সেটা তোমার চিরকালের মতো জীবন থেকে কাম বলে জিনিসটা মুছে দেবে তোমাকে আর তখন তুমি বৃন্দাবনে অন্তঃকরণের যে প্রাকৃত বিলাস সেসব তুমি উপলব্ধি করতে পারবে আশ্চর্য বিলাস সেখানে। সেখানে তোমার কাম বলে কোনো কিছু থাকবে না কাম থাকাকালীন অবস্থায় বৃন্দাবনের এই সব আলোচনা কখনই উচিত নয় কোনো একটা কোনো একজন বৃন্দাবনের বাবাজি মহারাজের কাছে একজন ব্যক্তি এসে অভিযোগ করলেন আপনার ওই শিষ্যটা সেখানে গিয়ে আমরা দেখি উজ্জ্বল নীলমণি আদি সব পড়ে জানেন এসব আলোচনা করে হ্যাঁ মহারাজ জানতে পারলেন মহারাজ বললেন ওই পশুটাকে বলবে ওই পশুটাকে বলবে এই সব যেন না শোবন করে ওটা এখনো মানুষ হয়নি মানুষ হলে তারপর মানুষ হলে তারপর ব্রাহ্মণ হবে বৈষ্ণব হবে অনেক পরে তো মানুষই হয়নি ওকে এগুলো শুনতে বারণ করবে আর আর একটা কথা বলবে ওর যে স্বভাব চরিত্র বদলাতে গেলে প্রতি দুদিন অন্তর অন্তর ও আহার করবে দুদিন উপবাস করবে আর দুদিন উপবাসের পর একটুখানি খাবে তাহলে যদি ওর ইন্দ্রিয় দমন হয় ও ইন্দ্রিয় এমনি চাগিয়ে রয়েছে বলদ যেমন রাস্তায় বলদ না হয় কি বলে সারগুলো যেমন গড়ে বলে চাকিয়ে রয়েছে এরকম সেরকম ওকে বলবে দুদিন দিন যেন দুদিন উপবাস করবে আর দুদিন উপবাসের পর আবার একবার একটুখানি আহব প্রাণটাকে রক্ষা তবে এইভাবে যদি বছর দু এক চারেক চলে তারপর যদি ওর কাম কমে তো দেখা যাবে কিন্তু বিচার করে দেখবি এই ধরনের তীব্র গুরু শাসন যদি মেনে না নেয় তাহলে সে জড়জগতে এমনিতেই ডুববে কিছু করার নেই যেমন জগন্নাথ দাস বাবাজি মারা ওকে বলুন বেগুন গাছে জল দিতে ওকে নাম করতে হবে হ্যাঁ আমরা নাম করার জন্য এসেছি আমাদের বলছে বেগুন গাছ জল দিতে বক্তিম ঠাকুরের কাছে গিয়েছে ঠাকুর দেখুন আমাদেরকে গুরুদেব বলছে বেগুন জল দিতে বক্তিমো ঠাকুর বলছে ঠিকই বলেছেন উনি উনি অপ্রাকৃত পরমংস দেব উনি জড় জগতের কেউ না উনি যা বলেছেন ঠিকই করেছে। তিনজনকে তিন রকম শাস্তি দিয়েছেন একজনকে পরিক্রমার জন্য তীব্র পরিক্রমা আরেকজনকে বলছে বেগুন গাছি জল দিয়ে আরেকজনকে কী শাস্তি দিয়েছিলেন ভুলে গেলাম তীব্র শাস্তি আপনাকে বেগুন গাছই জল দিতে হবে আপনি হরি নামেন মালাটাকে এরকম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ টানবেন আর জড়োজগতের কামের চিন্তা করবেন কোথার কা সর্বনাশ করবেন আপনার জানা আছে আপনি যান বেগুন গাজু জল বেগুন গাজু জলটাই আপনার হরিয এইভাবে তীব্র শাসন করে তিনি বলেছিলেন এখানে আমরা এই সমস্ত কথা তীব্র আলোচনার সুযোগ পাচ্ছি না অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি এখন আমরা ভগবান শ্রীকৃষ্ণ উদ্ধবকে যে সমস্ত অপ্রাকৃত বিভিন্ন উপদেশ করেছিলেন তার অল্প আমি স্পর্শ করে যাব ক্ষমা করবেন আমাকে সেখানে যে যদু যে এই যে এই ভগবান এখানে সব উপদেশ করছেন একটা পুরনো ইতিহাস তুলে দিয়ে অবদূতের সঙ্গে অবদূতের যদুর সঙ্গে অবদূতের সংজ্ঞা অবদূত চূড়ামণি রাস্তায় পড়ে রয়েছে অজগর তপসে কার সঙ্গে কোনো কথাও বলেন না সেরকম পড়ে থাকে কিন্তু উপযুক্ত যদি কেউ কোনো ব্যক্তি দেখেন তখন আর তাকে কিন্তু সে কথা কথা বলে আমরা দেখেছি সপ্তম স্কন্ধে সেখানে প্রহ্লাদ মহারাজের সঙ্গে দেখা হয়েছিল প্রহ্লাদ মহারাজ যেই সামনে এসছে সেখানে এসে দণ্ডবোধ করেছেন তাকে তার আমাত্মবর্গ আমাত্ম মানের সঙ্গে যারা থাকে তিনি রাজা হয়েছেন তো প্রহ্লাদ মহারাজকে রাজা করে দিয়েছেন নৃসিংহদেব তিনি রাজা হতে চাননি সে অবস্থায় প্রহ্লাদ মহারাজ ছদ্মবেশে রাজ্য রাজধানী ঘুরতেন রামচন্দ্রও ঘুরতেন এটা ছিল আগেকার রাজাদের বিশেষত্ব তারা ছদ্মবেশ করে রাজ্যে ঘুরতেন কোথায় কোনো দুঃখ কষ্ট আছে কি না এখনকার দিনের এসব কোনো বালাই নেই সেখানে প্রহ্লাদ মহারাজ যখন যাচ্ছেন গিয়ে যখন সে অবদূতের সঙ্গে দেখা হয়েছে রাস্তায় পড়ে রয়েছেন তাকে পায়ে মাথা দিয়ে দণ্ডবাদ করার সঙ্গে সঙ্গে সঙ্গে বলি কী পাগল হয়েছে নাকি এটা ভিকিরি এটা নোংরা এ জঘন্যভাবে পড়ে রয়েছে এরকম দণ্ডবাদ করছে কেউ বুঝতে পারছে না প্রহ্লাদ মহারাজ মহাভাগবত আর ও জানে ও মহাভাগবত পড়ে রয়েছেন ওকে অবধূত তিনি ও জানতে পারছেনা প্রহ্লাদ মহারাজ এবার দণ্ডবোধ করার সঙ্গে সঙ্গে সব চোখ সঙ্গে সঙ্গে যে অবধূত মহারাজ কোনদিন কাউর সঙ্গে আলাপ করে না বোবার মত পড়ে থাকে ওইখানেই বসে বসে যা কিছু মলমূত্র ত্যাগ ওখানেই বসে কেউ খেতে দিলে খাবেন ওখানেই থাকে আবার কেউ যদি নিয়ে গিয়ে জোর করে ওকে ধুইয়ে ধরে চান করে বিশ্বাস ধুয়ে দিয়ে ওখানে বসে থাকবেন ভালো খাওয়ালে ভালো খাবেন মন্দ খাওয়ালে নাক খাতে দিলে পরে থাকবেন অজগর যেমন পরে থাকে এই রকম অবস্থাটা প্রহ্লাদ মহারাজের চিনতে অসুবিধা হয়নি তার থেকে যোগ উপদেশ নিয়েছিলেন এখানেও সেরা মানুষ যদু এই যে যদু মহারাজ যদুর সঙ্গে অবদূতের যে সংবাদ হয়েছিল তার মধ্যে বড় বিচিত্র সমস্ত সংবাদ তার মধ্যে যে জিজ্ঞাসা করা হয়েছিল যে আপনি যে এরকম কর্মঠ দেহ আপনার এত সুন্দর দেহ এইরকম নিঃশেষ্টভাবে যে আপনি পরে রয়েছেন কোনো আশাকাঙ্ক্ষা নেই এটা কি করে সম্ভব আর আপনি কার কার থেকে এই সমস্ত শিক্ষা শিখলেন তখন সে এখানে এসে তিনি বলতে আরম্ভ করেছিলেন আমি অল্পের উপরে বলে যাব তার কয়েকটা ব্যাখ্যা করবো বিস্তৃত করতে পারব না তিনি বললেন যদি যদুকে দেখো আমি ২৪ জনকে গুরু বানিয়েছি এই জগতে अवधूत चूड़ाम चौबीस जन के गुरु बनी कुरुआनी मान पृथ्वी वायु आकाशन जल अग्नि चंद्र सूर्य कपत अजगर सिंधु पतंगो, मधुकर हस्ती भ्रमर हरिण मत्स्य पिंगला कुररी बालक की स्विर्मित लोहकार सर्पा उर्णनाभ और বজেন সুপেস মানে গুটি পোকা এই চব্বিশটা গুরু বানিয়েছেন চব্বিশটা গুরুর প্রত্যেকটা যদি কোনো দিনের ইচ্ছা হয় আপনাদের ইচ্ছা হয় কোনোদিন যদি সুযোগ পাই দীর্ঘদিন ধরে আলোচনা করতে হবে এখন আমি অল্পের ওপর কয়েকটা উদাহরণ দিলে আপনাদের আক্কেল হবে বুঝতে পারবেন যে সভ্যনা দিই সত্যিই তো তাই আমাদের সামনেই গুরুরূপে ঘুরছে অথচ আমরা শিক্ষা করতে পারিনি সেরকম কিরকম বেড়ে পৃথিবী पृथिवी पृथिवी सर्व सर्व्य सर्वकि कर समस्तु पृथिवीर मत सहनशीलता सह्य करें, करें, करें। आकाशनिप्त शिक्षा करते हैं पृथ्वी थे सहनशीलता अच्छा एवर कपत की घटना घटे मैंने कपत थे एक दिन एक कपतर एक अद्भुत घटना देखलें क्या अवदूत बोलने शिखे देखल একটা কপত তার পরিবারের সঙ্গে সুন্দর থাকে সংসার পেতে বসেছে সুন্দর বাসা করেছে ঘর করেছে সে সেখানে তার বাচ্চা কাচ্চা আছে ছোট ছোট ছানা করেছেন এইবারতে সেই কপত সেখানে সেই বাসাতে বসে বসে দেখছেন সুন্দর কিছু সুন্দর চারা মানে খাওয়ার দেওয়া আছে জাল পেতেছে শিকারি শিকারি জাল পেতে রেখেছে এখন সে কি করেছে সেই ভালো খাবারগুলো যদি আমি আনতে পারি তাহলে আমার যে পত্নী কপতি ওকে খাওয়াতে পারবো সুবিধা হবে আর চিবিয়ে চিবিয়ে যা হবে আর একটু আমার আমার খোকাটাকেও খাওয়াতে পারবো এই ভাবনা নিয়ে অনেক চিন্তা করছি যাবো কি যাবো না লোভে পড়ে এমন সুন্দর জিনিস দিয়ে যে লোভে পড়ে এত ভালো জিনিস ছাড়া যায় না বললে কি করলে সঙ্গে সঙ্গে ওইখানে ঝাব মারলে ঝাঁপ মারার সঙ্গে তুমি খাবারটাকে বার করো তো কায়দায় এমন ও বললো জড়াবো না আমি কায়দা করে খাবারটা বার করুক বাচ্চা কাচ্চাকে এইভাবে আরম্ভ করল তখন সেই কি করল সে কপত কি করল কপতি কপতি স্বামীকে বাঁচাবার জন্য ধীরে ধীরে ওখানে এসে চেষ্টা করছে চেষ্টা করার সঙ্গে সঙ্গে কপতিও ফেঁসে গেলো সে ভেতরে কপতি ফেসে মার পরে ওখানে চিঁ চি করে বাচ্চাগুলো চিৎকার করছে ওরা কি করবে এখন এখন যে শিকারী সে এসে কপত কপতিকে নিয়ে গেল খাবে এবার তাকে মেরে আর বাচ্চাগুলোকে নিয়ে গেল কি করবে সে এইভাবে ওই কপতের থেকে যে তীব্র আসক্তি যে কিভাবে সংসারের লোকে জড়িয়ে পড়ে কিভাবে আটকে পড়ে এইটা শিক্ষা গ্রহণ করলেন সেখানে অজগরের থেকে নিঃশেষ্ট হয়ে পড়ে থাকা ভগবত ইচ্ছায় যা আসবে কোনো চেষ্টাবিহীনভাবে পরে থেকে অজগৎ যেমনভাবে তাকেও ভগবান খাওয়া দেয় আর আপনারা লক্ষ্য করেছেন হয়তো যে যিনি চাতক পাখি জগতের এত জলে ভর্তি তিন ভাগ জল এক স্থল পৃথিবীর তথাপি কোনো জলেতেই তার তৃপ্তি হয় না সে ওই গাছের ডালে বসে ফটিক জল ফটিক জল ফটিক জল তীব্র নিধাগের তৃপ্ত তাপে কী হয় তার গলা ফেটে যায় তথাপি ভগবান করুণামায় কী করেন পর থেকে তার ওই ওই ছোট্ট মুখেতে ওই ওপর থেকে এক বিন্দু জল ফটিক জল ফেলে দেন যে ভগবান এত করুণাময় তার আপনাদের এখনো বিন্দু মাত্র বিশ্বাস জন্মালো না যে ভগবান ওই ছোট্ট যে পাখিটা রয়েছে যার মুখটা কত ছোট তার মুখে মাপ করে তিনি ওপর থেকে জল ফেলে দেন যে জগন্নাথ এত করুণাময় তার আপনার জীবনে এখনো মধ্যে এক বিন্দু বিশ্বাস জন্মালো না আপনার কর্তৃত্বের ওপর আপনার অভিমান রয়ে সেখানে বলছেন এই হস্তিকে কি বলে হস্তি স্পর্শ সুখের চেয়ে কাতর মানুষের থেকেও বেশি স্পর্শ সুখ চায় হস্তি হস্তিনিকে ট্রেনিং দিয়ে কায়দা করে তাদেরকে শিক্ষা দিয়ে কি করে যারা শিকারি তারা হস্তিনীকে লেলিয়ে দেয় হস্তিনি কি করে এরম করে নিজের কায়দা কারণ দেখিয়ে কি করে জঙ্গলে করে ইচ্ছে করে ওকে ঘোড়ায় ওখানে হাতিগুলো দূর থেকে লোভ হয় বাহ ভালো জিনিস তো পেয়েছি বলে ওর পেছনে পেঁচে দৌড়ার জন্য দৌড়ালি কী করে যারা স্বীকার করবে তারা হাতিটাকে হস্তিনীকে শেখানো আছে যে তোকে তারা করলে তুই কি করবি তুই এদিক দিয়ে ঘুরে যাবি এই জায়গা দিয়ে আর ওই হাতিগুলো কি করবে ওকে ধরবার জন্য অত ঘুরে যাবে না এইখানে সোজা যাবে ওকে তাড়াতাড়ি ধরবে বলে ও ঘুরে যাচ্ছে হস্তিনি এইখানে কি করতো মাটি খুঁড়ে ঘাসপালা এবং তিনও আচ্ছাদন করে মাচা দিয়ে চুপচাপ রেখে দিত এবার যখন ওই তারা করতে করতে হস্তিনিকে হস্তিনি স্পর্শ সুখ পাবে বলে যখন দৌড়াচ্ছে দৌড়াতে হস্তিনি কি করলে একটু ঘুরে যায় হাতে দেখলে এত দূর যাবো কেন একটু সোজা রাস্তা ভালো রাস্তা দেখছি এখানে ওই ছুটে গিয়ে ওকে দৌড়ে ফেলবো যখনই দৌড়াতে গেল ওই ফাঁদে ওইখানে পড়ে গেলো পরে গিয়ে হাসতে বাঁ করে চিৎকার করতে আমরা না হস্তিনি এবার দূরে গিয়ে নিজের কার্য সাধন করে চলে গেল মালিকের কাছে এইভাবে বলেছেন স্বাস্থ্যকাররা কালকে ওই সম্বন্ধে ব্যাখ্যা করেছি যারা জগতে যেতে চাও যারা ব্রহ্মচর্য সন্ন্যাস পালন করছো বুকে হাত দিয়ে যদি বলো তাহলে তোমরা এ ব্যাপারে সাবধান থাকবে স্ত্রীগণকে জানবে তিনাবৃত সেই কুপ স্বাস্থ্য জানেছে ওকে জানবে তিনাবৃত ভালো ভালো ভালো দুম করে এই কূপে পড়ে যাবে ব্যাস অন্ধকূপে পড়ে গিয়ে সংসার এই কূপে পড়ে গিয়ে ওখানে আটকে থাকবে আর জীবনে বেরোতে পারবে না এইভাবে শিক্ষা দিয়েছেন তারপরে হরিণের কাছ থেকে ভ্রম কাছ থেকে কি শিক্ষা না ভ্রমর এত বোকা সে ফুলে ফুলে এত কষ্ট করে ঘোরে গিয়ে সমস্ত মধু সংগ্রহ করে ওই গিয়ে কি করে রানি মৌমা জিকে ভালো অনেক মধু জমালো এবার বিষয় চাক পুড়িয়ে দিয়ে তাদেরকে আগুনে উড়িয়ে দিয়ে ধোঁয়া ফোঁয়া দিয়ে সে মধু কেটে নিয়ে চলে গেল হাই বিষয় লোকে সঞ্চয় তোমার সব নিয়ে চলে গেল কি অবস্থা এতদিন কষ্ট করে জন্মেছিলে তুমি জমিয়েছিলে কত কষ্ট করে সমস্ত লুটে চড়ে বাটপাড়ে সব নিয়ে চলে গেল। এইজন্য জন্য সঞ্চয়কারীগণের সাবধান হতে হবে যে তোমরা জগন্নাথের সেবা না করে সঞ্চয় করতে যে না বরঞ্চ বিশ্বাস রাখো জগন্নাথ চপ্পর ফেটে দেবে ছুটে সেবা করে জগন্নাথকে সন্তুষ্ট কর তোমাদের দ্বিতীয় কাছ থেকেই শিখলাম সঞ্চয়ের কিরকম বিপদ সংসারী লোকে এখন ওস ত্যাগী কোনো সঞ্চয় করছে ব্যাংক ব্যালেন্স করছে অবশ্য সেগুলো সরকার খেয়ে নেয় পরে কেন ওরা নমিনি করে না কাকে বলবো রে বাবা লজ্জার ব্যাপার গোপনে রেখে দেয় এরকম অনেক হয়েছে সব নমিনী সব সরকারে খেয়ে নেয় ভালোই হয়েছে জগন্নাথের সেবা লাগলো সরকার খা এরকম হচ্ছে কিছু নগর হয়েছিল তোমাদের মনে হয় একজন পুরো ব্যাংকের চলে গেছে মরে গেল বলেও নিকা ব্যাংক থেকে লোকে তো আপনার টাকা ছিল টাকা খেয়ে নেয় নেই খেয়ে নেই সরকারে খেয়ে নিল কাজে সঞ্চয়ের ভিত্তি রেখো না বিশ্বাস রেখো ভগবান যেদিন যা জোটাল আজকে কতগুলো প্রসাদ আমার কাছে পৌঁছেছিল আমি খাই না খাই সরিয়ে দিই কিন্তু পৌঁছেছিল কতগুলো সেটা রাজরাজাদের এরম প্রসাদ আছে না বলো আজকে নিয়ম ভঙ্গ আজকে খেতেই হবে খেতে হবে দে খায় তাহলে হরিনের কাছ থেকে কি শেখার আছে হরিনের কাছ থেকে বা হরিণ কি হয় সঙ্গীত হরিনে হরিণ কী করে ব্যাধ যখন সুন্দরভাবে সঙ্গীত করে বাঁশিতে বাজায় সেই বাঁশি শুনে তার নেশাগ্রস্ত হয়ে যায় দৌড়াতে আরম্ভ করে আরে ওটা ব্যাধ ওটা সে বুঝতে পারে না সে বলে ওখানে দৌড়াবে ওখানে দৌড়াতে দৌড়াতে যেখান থেকে বংশী ধরে ছুটছে ছুটে গিয়ে সার জালে পড়ে গিয়ে ব্যাস প্রাণ গেল এইভাবে আমাদের পঞ্চন্দ্রিয় কিভাবে আটকায় মৎসর কাছ থেকে কি শিখবে ভালো ভালো খাওয়ার যদি তোমার লালসা থাকে তোমাকে যে কোনো মতে আটকে দেবে যে কোনো ব্যক্তি আর যার লালসা বলে জিনিস নাই জিতাম সারবাম জিতে আসে রস যদি জয় যেদিন করেছ সেদিন সব সব লাইন আছে চেন দেখো ভালো করে ভালো করে দেখে এই চোখ নাক কান মুখ জীব আস্তে আস্তে এখানে উদর উপস্থ এইখানের বেগ সব দমনের চেন একটাকে লক করবে সব থেকে আস্তে আস্তে লক হয়ে যাবে কিন্তু পারবে না সমস্ত ব্যক্তি রসের বসে দৌড়াবে সেটা চৈতন্য চৈতন্য সুন্দর বলেছেন জিহার দরপরায়ণ সৃষ্ণ এবং উদরের বেগ তার কন্ট্রোল হয়নি কৃষ্ণ দরপরায়ণ কৃষ্ণ নাহি পায় এসব কথা ব্যাখ্যা করা আছে মৎস্যের কি অবস্থা মৎস্য খুব চালাক মনে করে নিজেকে জলের মধ্যে ঘোরে এদিক ওদিক বিভিন্ন খায় এবং একটা কথা জেনে নিন যারা মরা কিনে খান বাজার থেকে তাদের জন্য কথাটা বলছি মনুসঙ্গীতায় বলেছে তারা খুব বুদ্ধিমান ওই জন্য ওদের জন্য বলছি কথাটা মনুসংগীতা বলেছে মনুসংগীতা জানিয়েছে মনু মনু আমার বাবা মনু মানুষের সবার বাবা সেই মনু জানিয়েছে বলে যে হারাম যারা মাছ খায় সে সর্বভোজি এবার বোঝু সে গো খায় হ্যাঁ বলে কি হ্যাঁ মনু বলে রেখেছেন ওখানে বিচার দেখিয়েছে যে মাছ খায় সে গো মাংস খাওয়ারও দোষ তার লাগবে কারণ হচ্ছে মাছ জলেতে থাকে যা পায় সব খায় এই জন্য মানে হচ্ছে সে সর্বভোজি বুঝলেন কথাটা কিরকম বিভৎস মানে সেগুলো মনু দেখিয়েছেন সেখানে তা মৎস্য কি করে মৎস্যকে মা যারা মেরে ওই আমি একদিন চৈতন্য মাঠে বসে বসে হরিনাম বহুপাদের দিকে তাকিয়ে হঠাৎ এই কিছু বিষয় ব্যক্তি কোথা থেকে এসে গ্রামগঞ্জ চব্বিশ পরগনা না কোথা থেকে ওই পারে বসে রয়েছে এরা শ্যামকুণ্ড রাধাকুণ্ডের তীরে আর তারা বাঙাল ভাষায় বল দেখ এইগুলি কেমন ঘুরতে এসে দেখ রে দইটা খাইলে ভালো হয় না বলে ওই যে মাছের মাছগুলো ঘুরছে সুন্দর কি সুন্দর খেলছে কত সুন্দর শোভা বলে এগুলো খাইলে ভালো হয় না দেখ ঘুরে তারা কি করে উদার তৃপ্তি করবে আর এগুলোকে ভগবান ওই রকম জনিতেই ফেলে এর মৎস্য কি করে মৎস্য সবসময় লোভেতে দৌড়ায় আর যদি ভালো চারা দিয়ে রাখে মৎস্য তাকায় ওটা খাবো কিভাবে ঠুকুর যায় আর ঠুকুর মেয়ে ভালো টেস্ট এত ভালো চারা দিয়েছে ও আর সহ্য করছে এইভাবে কি ধরনের তোমাদের আটকাতে হবে এবার জিজ্ঞেস রাখো এবার পাখিতে কি সিগলো। কুরোরি পাখি মানে একদিন দেখছে অবদূত অবদূত এরকম পড়ে থাকে অবদূত যে মূত্র এবং বিষ্ঠা ত্যাগ করে সেই মূত্রের বিষ্ঠা তোমার মতো বিষ্ঠা নয় সেই কয়েক কিলোমিটার সুগন্ধ মানে ধূপ কাঠেক ভাগবতে বলা আছে ঋষভ দেব যখন পরমংশ ধর্ম বিবক সা যখন এইসব পরমংশ ধর্ম আশ্রয় করে আমি সে ডান আগে তখন তিনি যখন এক জায়গায় পরে থাকতেন কেউ জানতে পার এটি ঋষ ঋষভদেব এত বড় রাজা ভগবানের অংশে তিনি তিনি ওরকমভাবে পড়ে থাকেন যেখানে মূত্রবিষটা ত্যাগ করছেন খেতে দিলে খান না দিলে না খান মুখে কোনো জবাব দেন না কিছু না ভাগবতাস্ত্র বলছে যেখানে ও মূত্র বিষটা ত্যাগ করে তার দশ যজন দশ জনের হিসাব আছে দশ যজন কত জন একবারে বিশাল সুগন্ধে মত্ত হয়ে যাবে তোমার কি এত সুগন্ধ জ্বালিয়ে ছেড়ে এবার বুঝে দেখো তাদের বিষটা তোমার বৃষ্টি এক নয় সেই জন্য যে এখানে এই যে বলছেন যে এই যে অজগর অজগর তপসী পড়ে রয়েছে সে পড়ে পড়ে কিন্তু এমনি পড়ে নেই ভেতরে কিন্তু জ্ঞানযোগে ভগবানকে ভজনা করেছে কেউ মনে করতে পারে পড়ে রয়েছে পড়ে নেই কিন্তু সে মনে হচ্ছে পড়ে নিঃশেষ্টভাবে কিন্তু ওই পড়ে থাকে কিন্তু অনন্তর আন ইন্টারাপ্টেড ভেতরে কিন্তু ভজন করে যাচ্ছে ভগবান জ্ঞানযোগে ভজন ওর ভজনের প্রতিটা আমাদের ভজনে এক নয় ভজন করে যাচ্ছে সেই জ্ঞান তার ভেতরে জাগরুক আছে এখন এই কুরুরি পাখিকে একদিন একটা দেখল হঠাৎ অবধুত কেউ নেই হঠাৎ দেখছে গাছতলায় পরে রয়েছে হঠাৎ দেখে একটা কুরুরি পাখি পেছনে সমস্ত বিয়ে দৌড়াচ্ছে মারবে বলে ওকে ছোট্ট পাখি ভালো করে লক্ষ্য করছে ওই ছোট পাখি থেকে সবাই মিলে মারতেই যাচ্ছে কেন সবাই তারা করছে একবারে ছিঁড়ে খাবে কুরুরি পাখিটা ভয়েতে কী করলো মুখে একটা খাবার ছিল সেটাকে দুম করে ফেলে দিল দিয়ে সঙ্গে সঙ্গে পালালো আর যখন ওরা ফেলে দিল তখন সমস্ত পাখিগুলো ওই খাবারের পেছনে দৌড়ালো তখন কুরুরি পাখিটা বুঝলো এই যে আমার মুখে যে মাংসের টুকরোটা ছিল এইটাই হচ্ছে যত অতনাশ যত না গোড়া এর জন্যই আমাকে সবাই মেরে ওটাকে খাবে দূর কর মুখ থেকে ফেলে দিল ওইখানে সবাই গিয়ে কামড়াকামড়ি করে ওটা খেলো তখন বেঁচে গেল সেই জন্য পরহংস ব্যক্তি সাধু তিনি জগতের লোক প্রতিষ্ঠা নিয়ে মানামানি করবে একে ঝাঁটা বেটা করবে ওকে মারবে একে বদনাম করবে এই সাধুকে এ ভালো না এর কাছে হরিকতা শুনিস না অর্থ কিন্তু ওর কাছে হরিকতা শুনিনি ভগবান কিভাবে করেছি ও নিজের প্রতিষ্ঠার জন্য এইসব দলবাজি করবে এই সমস্ত ব্যাপারে পরমাংশ বৈষ্ণবরা থাকেন না যেখানে দেখবো ঘৃণ্য চক্রান্ত ওখান থেকে দূরে সরে যান সেই জন্য প্রতিষ্ঠার আশা যে করবে তাকে জগতে জগতে যে মায়াদেবীর যারা লোকজন অনুচর আছে তারা চটকে মারবে পা দিয়ে সেইজন্য সেই বৈষ্ণবরা কোন প্রতিষ্ঠা চান না তোদের তোরা দুচ আমি বসে হরি নাম করবো নিশ্চিন্তে থাকবো এই হচ্ছে প্রতিষ্ঠার ফল এবার এইভাবে বিভিন্ন জায়গা থেকে বালকের কাছ থেকে শি শিখলো নিরবিমান। এই আমরা ছোট বয়সে দুম দে বেদাক্কা মারল আমাদের কিছুক্ষণ পর এ খাবিয়া খেতে চলে গেল অভিমান নেই এইভাবে তা এই বালক অবস্থায় দেখা যায় আর সাধুদের অভিমান থাকে না পরমাংশ বৈষম্য তাদের অপমান করলো আর সঙ্গে সঙ্গে তারা মনে রাখে না এই হলো বালকের মতো স্বভাব হয় পরমাংস ব্যক্তিগণের তারা অভিমান করে না যদিও তীব্র কথা বলেন আমি এসেগুলো জানিছি অনেক সময় গৌরকিশোর বাবা তীব্র গালাগাল দিতেন সুখদেব গোস্বামী আমি জানিছি সেখানে সিদ্ধান্ত টিকাকাররা বলছেন এইসব পরমাংশ গুরু বৈষ্ণবদের তোমার মতো অবস্থা না ওরা কিন্তু কথা বলছেন মনে হচ্ছে না আমাদের বকছেন এই কি এরকম ভাই বলছেন জ্ঞান তাদের ওই যে তোমাকে ভস্য না গো স্নেহ রয়েছে হিংসা নেই আর তার ওই বিষয়ে এক্ষুনি বকলো কিন্তু ওই ব্যাপারে অভিনিবেশ নেই অভিনেবেশ বোঝিনি পুরো মনের মনোবৃত্তির অ্যাটেনশানটা অভিনিবেশ ওতে নেই এমনি বকলো বলে বাসে উঠে গেল তার মনে নেই কিন্তু জড়োজগতের যারা তোমার সঙ্গে গালাগাল দিচ্ছে তোমার সঙ্গে হিংসা করছে তারা তোমার সঙ্গে শত্রুতা করছে তারা কন্টিনিউয়াসলি তাদের মনে একটা অভিনিবেশ কনস্ট্যান্ট চিন্তা করছে যে এর সর্বনাশ কি করে কর এমনকি প্রতিপত্নীর মধ্যে আমরা হিংসা করতে দেখেছি পত্নী প্রতি সঙ্গীত গান করে তার অনেক নাম হঠাৎ বিবাহ করে নিয়ে এসছে বিবাহ করে আনার পর তার যেসব জায়গায় নাম ছিল সেই ভরত হল গান গাইতেন এবার তার পত্নীর গান কিছু পত্নীকে ভালোবাসা তুমিও টুকাও পরে দেখে গেল ওর পত্নির গান সবাই শুনে ওর গান শুনতে চায় না তখন ওর ঈর্ষা হয়ে গেল পত্নীর সঙ্গে ছাড়া ছাড়ি তাহলে প্রতিপত্নীর মধ্যে এরম ধরনের অনেক বিবৎস কাণ্ড হয় এই আমাদের কিছু বলবার নেই কাজেই মাশ্চর্য জিনিসটা মঠে মন্দিরে ভগবানের নিজজনেরা কথা বলবেন বিভিন্ন ব্যক্তির বলবার কায়দাটা বিভিন্ন রকম কিন্তু কেউ মাশ্চর্য হিংসা নিয়ে কাউকে বলেন না এগুলো হয় না যারা নির্মস্বর হৃদয় তারাই হরি কথা আলোচনা করতে পারবেন বাকি সবাই এইসব আলোচনা করতে পারবেন না আমি এইভাবে ভগবান শ্রীকৃষ্ণ যে অদ্ভুত অদ্ভুত সমস্ত উপদেশ করেছেন তার কিঞ্চিত মাত্র আমি বললাম এই সমস্ত আমার বলবার ইচ্ছা ছিল প্রচুর কিন্তু সময় পারমিট করলো না সেইজন্য আমি বলতে পারলাম না এত কিছু কথা এখানে আমরা দেখব যে একটা অবদূতের কথা আজকে আমরা আলোচনা করব। একটা অবদূতের কথা আমরা আজকে আলোচনা করবো আমাদের খুব অপূর্ব লাগবে সেটা কি না বাদায় এখানে বলছেন যে ভগবান বলছেন বাদরায়ণী বাদ্রায়ণী প্রথমে বাদরায়ণী বলছেন বাদ্রায়ণী উবাচ বাদায়ণী উবাচ এখানে বলছেন স এবং আসাংসিত অধ্যবে ন ভগবত মুখ্যে দশারহ মুখ্য সভা জয়ন অভৃত বচ মুকুন্দস্তম অবভাষে শ্রবণী অজ এর আগে কিছু প্রশ্ন করেছিলেন উদ্ধবজি এটা আমি পড়লাম না এখানে এই আগের চ্যাপ্টারে আছে উদ্ধব বলেন হে ভক্তি শ্রেষ্ঠ এ ভগবান আমি যাতে সুন্দর রূপে বুঝতে পারি সেইরূপভাবে আমাকে বলুন অসৎ ব্যক্তিগণ কর্তৃক নিজের প্রতি এই এইরূপ দুর্ব্যবহার সর্বদা দুঃসহ বলে মনে করি হে বিশ্বার্থন বিদ্বান ব্যক্তিগণের প্রকৃতি অনতিক্রমণীয় নিজের যে প্রকৃতি সেটা কালীয় বলেছিলেন স্বভাব ও দুঃ্যনাথ যত অসৎ গ্রহ স্বভাব ও দুঃ্যনাথ স্বভাবকে কখনোই মানুষ ত্যাগ করতে পারে। স্বভাব এটা দুটো ব্যাখ্যা হয় একটা হচ্ছে যদি আমি পরমার্থিক গোপন ব্যাখ্যা করি তাহলে স্বভাব মানে আপনার যে ভেতরে যে অন্তকরণে যে আছে যে যেখানে আত্মা তার ভাবটা যদি মানে করিছে সে মানেটা হয়ে যাবে ভক্তি ভক্তি সবই পুংসাম সবই পরিপূর্ণ রূপে ধর্মের এই কথাগুলো ব্যাখ্যাগুলো বোঝাবে শুধু প্রসিদ্ধতি না সুপ্রসিদ্ধি এটা হলো ভক্তিবৃত্তি তাহলে এই যে স্বভাব এটা যদি দুরকম ভাবে ব্যাখ্যা হয় একটা হচ্ছে যদি আপনার যে জীবাত্মা রয়েছেন আপনি যেটাকে আমি বলে বলেন সেটা শরীর নয় যখনই কোনো মানুষ কারোর সঙ্গে তক হবে কোনো কথা এই আমি আমি বললে কখনো এখানে দেখেন আমি বা এখানে দেখায় না আমি বললেই খেয়াল করবে সব মানুষ আমি বললে এই আমি এরকমভাবে এখানে দেখায় কেননা আছে। আত্মার এখানে অবস্থান আছে আত্মা তার কি লক্ষণ কি রকম সব আমি বলেছিলাম বেদান্ত বলছে গুণাদ আলোকবত আলোর মতো প্রপার্টি আলো বলবে না আলো বললে ভুল হয়ে যাবে চিন্ময় একটা দ্বীপের মতো ছোট্ট সেটাকে তুলনা করা যায় না আমি আগেও বলেছি বালগ্রভাগস্ব শতভাগস্ব শতধা কল্পিতস্ব ইত্যাদি সব এইটা সমস্ত শরীরকে প্রকাশ করছে তাতে তুমি হেঁটে চলে বেড়াচ্ছো দৌড়াদৌড়ি করছো কত কথাবার্তা বলছো ওই একটু এই এই জিনিসটা রয়েছে বল এবার প্রশ্ন হল সেই যে আত্মাটা রয়েছে সেই আত্মাটার জন্য তুমি কিন্তু এখানে আমি বলে কথাটা বল। এটা যদি না থাকে মরা মানুষ কখনো বলবেন আমি বলে কথা বলো উড়ে গেল চলে গেল আত্মা উড়ে গেল তাহলে ওই জীবাত্মার ভগবানের মামই বা অংশ মাময় বা অংশ জীব লোক জীব ভূত সনাতন হ আমারই অংশ জীব বুঝতে পারছে না সূর্যের থেকে যেমন সূর্যের আলোক চলে আসে রকম তুমি ভগবানেরই অংশ তুই বুঝতে পারছো না এখন তোমার যে চিত্তবৃত্তি অন্যরকম হয়ে গেছে তুমি মায়ার পাল্লায় পড়ে তুমি ভোগবাঞ্চা করছো করে কি করেছো কৃষ্ণকে ভুলে গেছো কিন্তু বাস্তবিক তোমার পরিচয় কিন্তু তুমি কৃষ্ণের নিত্য দাসী বা দাস একই কথা জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস এই কথাটা জানিয়েছে এই অবস্থায় জীব সেটা ভুলে গেছে ভুলে যাওয়ার জন্য তার এই সংসারের বন্ধনের যে অবস্থা আমি আগেও বলেছি সংসারটা নিত্য নয় সংসারে গিয়ে পড়েছে এটা তোমাদের নিজের জায়গা নেই এখানে যে ঘুরে গোপের তা দিয়ে বসে পড়েছো এটা তোমাদের জায়গা নয় ভালো করে গুছিয়ে গুছিয়ে ঘরে বসে পড়েছো ফ্ল্যাট ফ্ল্যাট কিনে পারমানেন্ট এটা তোমাদের পারমানেন্ট জায়গা নয় মূর্খের দল এটা পারমান এসে পড়েছ দুম করে পড়ে গেছো কর্ম ফলে এই সংসারে পড়ে গেছো এখানে এখানে বুদ্ধিমান ব্যক্তি থাকে নাকি ভজন করে চলে যাও নিজ জায়গায় মূর্খের মতো এখানে বসে রয়েছে সময় নষ্ট করছে সেই জন্য সেখানে বলছেন এই আত্মাটা যদি চলে যায় তাহলে আমি বলে কথাটা আর বলতে পারবেন তাহলে ওইটাকেই লক্ষ্য করে মানুষ আমি বলে কিন্তু জানতে পারেন পরে কিন্তু দেহ অভিনেশ থাকার জন্য সে দেহটাকে আমি মনে করি হ্যাঁ কুণপে তিধা তুকে সধি কলত্রা ইত্যাদি আছে সময় লাগবে অনেক ব্যাখ্যা করতে সেই জন্য সেখানে এই দেহের অভিমানটা না পরে কিছু লাভ নেই নারদজি মহারাজ বলেছেন অসতীমান্ধস্য দারিদ্রম পরমাণ বা দারিদ্রম পরমাণ জনম কাদের বলেছিলেন নলেবের এবার কুবের দুই যে উর্ বৃক্ষ বানিয়ে দিল কুবের দুটো ছেলে ঐশ্বর্যমাতে একবারে সাধু গুরুবে মানে না এরা অপমান করছে এরম অবস্থায় ল্যাংটুয়ে দাঁড়িয়ে যাবে মহামুশকিল তো এই তো কাউকে মানে না এত ঐশ্বর্যমাতে দাঁড়াতোর ব্যবস্থা করি এই বৃক্ষ হয়ে থাকবে না বৃক্ষ হয়ে পড়ে আর কান্নাকাটিয়ে ক্ষমা করো ক্ষমা কর ক্ষমা করো আর কি যা ঠিক আছে দাপর যুগে ভগবান শ্রীকৃষ্ণ আবির্ভাব হবেন এই দাপর যুগ আসছে তাতে তোরা বৃক্ষ হয়ে থাক ভগবান শ্রীকৃষ্ণ তোদেরকে উদ্ধার করে উলু খল দিয়ে চেনে দুটো বৃক্ষকে উৎপাদন করে উদ্ধার করে দিয়েছে এইভাবে ভগবান শ্রীকৃষ্ণের করুণা অর্থাৎ সাধুরা একটা কথা তোমরা শুনেছ সেটা হচ্ছে সাপে বর শুনেছো না সাপে বর এই কথাটা এইখানে প্রযোজ্য নারদি কিন্তু সাঁপ দিল ও জীবনও কিন্তু ভগবানকে পেতে পারতো না কিন্তু এই যে সাপটা দিলো সাপের বলে কাঁদলো এখন ওই যে অভিশাপ নিয়েছে এটা সাপে বড় হয়ে গেল পরে ভগবান শ্রীকৃষ্ণকে দর্শন করলো কোটি জন্মে সে পারত না দুটো ছেলে তার কোনোদিনই কোটি জন্মেও তার অনন্তকালের যোগ্যতা হতো না ভগবানকে লাভ করবে এই জন্য বলে সাধুগুরুকে স্পর্শমণি যদি একটু কৃপা করে ভালোবেসে কৃপা করে দেয় ব্যাস তোমার হয়ে গেল তুমিও ভগবানকে পাবেই তোমাকে যদি গোপনে কৃপা করে দিল ও স্নেহ করে ব্যাস হয়ে গেল তোমার ওই আজ হলো তোমাকে নিয়ে যাবেই তোমার চুলের মুটি ধরে তো আমি নিয়ে যাবে ওই জন্য নরোত্তম থাকে বোঝে যদি এই জন্য কেসে ধরি তানিয়া তোলহ বোঝো পারে তবে সে দেখিয়ে ভালো নতুবা পারাণ গেল কহেদিন নরোত্তম দাস নরোত্তম দাস কি বদ্ধজি আমাদের জন্য বলেছে। যদি চুল ঢেনে চোনে গুরু বৈশাখ আমাকে ভালোবেসে তাহলে তো হয়েই গেল আর তো আমার চিন্তা নেই নিজের চেষ্টায় ভগবানের কাছে যেতে পারবে না হয় না স্বাস্থ্যে কোনোদিন প্রমাণ নেই নিজের চেষ্টা কি ভগবানের কাছে গেছে সব একই রাস্তা চ এক রাস্তা ভগবানের কৃপা বৈষ্ণবের কিপা ছাড়া কেউ ভগবানের আজ পর্যন্ত কোনো ইতিহাস একটাও দেখাতে পারবে না ভগবানের কাছে যায়নি কেউ হচ্ছে প্রমাণ সেই জন্য অসৎ সেমাদ্ধস্ত দারিদ্রম পরমাণ জনম এই অসৎ ব্যক্তিদের আমি যদি আজকে দরিদ্র দারিদ্র এই যে ধনের দৌলতে তো এরম হচ্ছে একে সব হরণ করে নিয়ে সব নিশ্চয় করে দেবো দেখ এবার ভেতরে চিত্তবিত্তি কেমন আছে এবার কান্না করতে আরম্ভ করবে রাস্তায় রাস্তায় ঘুরবে ভিক্ষা করে খাওয়া আবার এতদিন কটিপতি ছিল তার ভিগিরি হয়ে গেছে এরকম অনেক ঘটনা ঘটেছে জগতে এরকম আছে এইরকম ধরনের দেখা যায় যে ভগবান কি করেন অভিনিবেশের বস্তুগুলো অহংকারের যে বস্তুগুলো সেগুলোকে ভগবান কেড়ে নিয়ে তাদেরকে এই অহংকারের রাস্তায় যে অমঙ্গল হচ্ছিল সেটা থেকে বাঁচিয়ে দেন কিন্তু জীব কিন্তু কাঁদে প্রথমে অভিমানে যেই আক্রমণ করে তখন গুরু বৈষ্ণবের বিরুদ্ধে পাল্টা আক্রমণ করে গুরু বৈষ্ণবের উদ্দেশ্য হল ওই অভিমানটাকে আমি কাটিয়ে দেবো যে কোনোভাবে কিন্তু ওরা সেটা মানবে ওরা পাল্টা আক্রমণ করবে গুরু এইভাবে করে তারা অধপ্রতিত হচ্ছে এখানে আলোচনা প্রসঙ্গে আমরা দেখলাম যে অবদূতের কথা বলছেন অবদূত ঠিক করছেন অবদূত ঠিক করছেন যে একজন অবদূতের কথা বলছেন ভগবান শ্রীকৃষ্ণ কৃষ্ণ বলছেন একে অবধূতের কথা তির বলছেন যে একদিন একটা নগরে একটা বড় ব্যাপারী ছিল ব্রাহ্মণ এই ব্যাপারী ছিল ব্যবসা করত সে ব্যবসা করে প্রচুর টাকা পয়সা অর্জন করত প্রচুর টাকা পয়সা কামিয়েছে বিভিন্ন জায়গায় জাহাজ নিয়ে যেত বিভিন্ন করত। করে কী করল এইভাবে পয়সা রোজগার করে সে অনেক টাকা জমি ছিল। আর আমি যে আগে বলেছিলেন স্বভাব ও দুঃসার্যনাথ যত অসৎগ্রহ কালীয়নাক বলেছেন সত্যি সত্যি স্বভাবকে কেউ ত্যাগ করতে পারে না কালীয় এটা বলছে আমাদের স্বভাবটাই এরকম খল স্বভাব সাপ আমরা আর কি করব ভগবান আমাদের কর্মফলে এরম হয়েছি সেই জন্য স্বভাবটাকে ত্যাগ করা যায় না এটা বাস্তব কথা আর স্বভাব এই কথা বলতে গিয়ে দুটো কথা বলা উচিত এক হলে আমি বললাম আত্মা যদি তোমার ভেতরে যদি সেই বৃত্তিটা উন্মেষ হয়ে যায় তালে স্বভাব বলতে ভক্তিটাকেই বলবে বোঝা গেল কি বলল তাহলে স্বভাব যেই বলবে ভেতরে গুপ্ত ব্যাখ্যা যদি করো তাহলে তোমার ভক্তিবৃত্তিটাই যেটা ভগবানের দিকে যাচ্ছে এটাই কিন্তু সব ওই পুংসাং পরধর্ম এই যে ব্যাখ্যা করলাম যত ভক্তির অধ্যক্ষ যে অহেতুকি অপ্রতিহতা জয় আত্মা সুপ্রসিদ্ধি এই ভক্তিবৃত্তিটা বলবে আর এখানে যে স্বভাব বলা হচ্ছে অর্থাৎ প্রকৃতির গুণেতে তার যে সংসর্গ তার যে সংসর্গ সংসর্গিক ও দোষ ও গুণ অভাবান্তি যে সঙ্গেতে তুমি থাকবে সেই সঙ্গে দোষগুণ তোমার মধ্যে আসবে এমনকি তুমি যদি খুব উন্নত ব্যক্তি হও খুব ভালো তোমার চিত্তবৃত্তি তুমি একদিন খেয়ে দেখবে একটা চরিত্রহীন ব্যক্তির হাতে খেয়ে দেখবে চরিত্রহীন কোন মহিলা কোনো ব্যক্তি না জেনে খেয়ে দেখবে তোমার চিত্তবৃত্তি সেদিন কী হয় কি হয় দেখবে সেদিন ওই জন্য সবসময় সাধুগুরু বৈষ্ণব সাবধান থাকেন সবসময় তাদের অন্তর্দৃষ্টি আছে কার খাবেন কারাতে স্পর্শ নেবেন না কখন কেন এমনকি স্পর্শ পর্যন্ত যেন না করে তারা কি অবস্থার যোগে স্পর্শ করে দিল ওর ভজনে অসুবিধা হবে ওরা বুঝতে পারে রুটি খেয়ে বলে দেবেন আজকে কে রুটি রান্না করেছে সঙ্গে সঙ্গে উপলব্ধি হয়ে যাবে। এরকম ধরনের সেন্সিটিভিটি আছে ভজন ভজন বলে দেবে স্ফূর্তি হবে তখনই বুঝবে যে আজকে অসুবিধে হয়েছে কিছু কেউ করেছে এরকম ঘটনা অনেক ঘটেছে হ্যাঁ তারা এইজন্য জন্য বলছেন চিত্তবৃত্তি যার ভালো নয় যে ভক্তি নেই সেরম ব্যক্তি যেন রন্ধন না করে রন্ধন করলে পরে না তো ভগবান খাবে আর সেই আহার তোমরা খাবে আর কীর্তনের সময় বলবে প্রসাদ সেবা করিতে হয় সকল প্রপঞ্চে আরে প্রপঞ্চে জয় তো হচ্ছে না আরো দুঃখ জোরে হচ্ছে কেন হচ্ছে না ও ব্যাপারটা প্রসাদ সেবা করিতে হয় সকল প্রপঞ্চে কথাটা তো সত্য কথাটা মিথে না তো তোমার প্রপঞ্চটা জয় হচ্ছে না কেন ব্যাপারটা কি ভেজালটা কোথায় ভজন রাজ্যে যারা বাস্তব চতুর ব্যক্তি তাদের লক্ষ্য হলো খুঁজে খুঁজে বার করবে কোন জায়গা থেকে আমার ভজনের গণ্ডগোলটা হচ্ছে বোঝা গেল আর ডাক্তারগণ যারা বৈদ্য বলে দেবে তোর কোথায় ভজনের গণ্ডগোল হচ্ছে তাদের কাজী হলে তোর অসুখটা বলে দেবে এখানে তোর হয়েছে ওখানে কাম যাচ্ছে তোর মনে তুই এরমভাবে ভজন কর তাহলে তোর এখন কেউ এখন কেউ জিজ্ঞাসাও করবে না এখন কেউ প্রশ্নও করে না পরিপ্রশ্ন বলে কোনো কথা নেই বহুপাতের সময় কেন এত উন্নত পরিবেশ ছিল মাশ্চর্য ছিল না সেরকম পৌপাদের আজ্ঞা ছিল ছোটো ছোটো যারা আসবে সবাইকে নিয়ে সবাইকে নিয়ে তোমার বসতেই হবে ইষ্টগোষ্ঠী দুপুরবেলা ইষ্টগোষ্ঠী করতে হবে সবাইকে শেখাতে হবে ওই আমি খালি লাইনারবো ভাসন দেবো আর এগুলো সব হয়ে থাক কুকুর কুকুরবেড়াল হয়ে থাক এ কোনো আমাদের চিত্তবৃত্তি এরকম নয় মঠে তো এসব জানে উদাহরণ আছে এসব ছেলেবেলেরা তিনবেলা চারবেলা ছেলেগুলোকে নিয়ে বসে চিন্তা করতাম যে কিভাবে ছেলেগুলো শিখবে তার মধ্যে তা অনেক ঘটনা সেসব ছিটকে গেল সব কিছু আর যদি থাকতো তারা তালে আর তাদের একটাও নষ্ট হতে দিতাম না তারপরে তারা যদি অপরাধ করতো আমার কিছু করার নেই তাদের মধ্যে দুই একজন টিকে গেছি যদি অন্তিম সময় পর্যন্ত টিকে যায় তো গেল পার হয়ে যাবে নালে আমার আর কিছু করার নেই সেই জন্য চিত্তবিত্তিটা যেন জঘন্য না হয় ওই মঠে যে একজন বক্তা আছে ইনিই থাকবেন আর কেউ আমরা যাই ওঠো হরিকথা বলো হরি কথা বলো যদি তোমাকে কেউ হিংসা করে আমাকে বলবে আমি এসে তাকে পেটা। হরিকথা বলবে অবশ্যই বলবে হরিকথা বলবে কিন্তু অভিমান করবে না আমি হরিকথা বলেছি হরিকথা কেউ বলতে পারে না হরিকথা উদিত হয় মঠে রয়েছে হরিকথা বলবে না হরিকথা এখানে বসে থাকবে একজনা সব চলে গিয়ে যে যাও এখানে হরিকথা আলোচনা হবে কন্টিনিউয়াসলি সব সময় আলোচনা হবে এবং নিজের কোনো বানানো কথা বলবে না সিদ্ধান্তের কথা সব বলতে হবে সেই জন্য বলছেন সেই ব্যক্তি তার স্বভাবটা এমনই হয়ে গেছে তার বিষয়ে সংসর্গ যে সঙ্গ করবে তোমার সেরকম চরিত্র স্বভাব দাঁড়াবে সেই রকম সেই ব্যক্তির তার সঙ্গটাই এমন হয়ে গেছে সে বিষয়কে ছাড়া কিছু চেনে না বিষয় ছাড়া চেনে না সে বিষয় জড় করে রাখে জড় করে রেখে পরিবারের যে ব্যক্তিগুলো আছে তাদেরকেও ভালো করে খেতে দেয় না পরিবারের যে ছেলে মেয়ে একটু চায় একটু পয়সা দেবে একটু এটা লাগে দেবে না তাদের পরিবারের স্ত্রী পুত্র এরাও সেই ব্যক্তির ওপর অত্যন্ত রেগে থাকে চটে থাকে একটা জিনিস লক্ষ্য করবে জীবনে যদি তুমি জীবনে তোমার ঈর্ষা ভালো করে খেয়াল বিজ্ঞান বিজ্ঞানভিত্তিক আমি একটাও কোনো ছেঁদো ফিলসফি আলোচনা করিনি আজ পর্যন্ত প্রত্যেকটা কথা বললে তার বিজ্ঞান ভিত্তিক ব্যাখ্যা আমি করে দেব যদি তুমি নিজের জীবনে দেখে থাকো জীবনে কাউরপতি তোমার বিদেশ নেই লক্ষ্য করবে এগুলো গুরুপাদ পদ্মা আমাকে শিখিয়েছেন গোপনে গোপনে বাবা যদি লক্ষ্য করবে যদি তোমার জীবনে কাউরপতি প্রতি বিন্দুমাত্র মাশ্চর্য নেই তোমার তো এমনিতেই নেই যদি দেখো আরো পরিষ্কার হয়ে গেছে হৃদয় তাহলে দেখবে কোনো ব্যক্তি তোমাকে হিংসা করতে গেলে সেই কিছু করতে হবে না যেই করবেশ হয়ে তা যে কি হবে সেটা এই জন্য অনেক সুন্দর সুন্দর কথা আছে অপনিষদ বলছেন গুরুভাদ্রত বলেছেন তুমি যদি জগতের বুকে হাত দিয়ে বলতে পারো জগতের সবার পথি তোমার প্রীতি যে ভালোবাসা কাউকে সত্যি নৃত্য জ্ঞান করো না তাহলে তুমি সাপের পায় যদি পায়ে সাপের লেজে যদি পা দিয়ে দাও সেই সাপ তোমাকে দংশন করবে না বাবা এটা যেন এরকম সাপ ঘুরে চলে যাবে তোমাকে তোমার পা লেগে গেলো কে তোমাকে কামড়াতে পারবে না তুমি যদি বিদ্বেষ ত্যাগ করে থাকো সমস্ত সর্বান্তকরণে জগতের কোনো ভূতের প্রতি তোমার বিদ্বেষ নেই এমনকি যে তোমাতে অকথ্য অপমান করেছে তারপরেও তোমার কোনো বিদ্বেষের অভিনিবেশ নেই খালি তুমি তীব্রভাবে হরিকথা বলবার সময় স্বাস্থ্যের কথা বলতে হয় সংশোধনের জন্য দ্যাট মাচ দ্যাট মাছ ইউ হ্যাভ ডান এইটুকু তুমি করেছো কিন্তু তোমার বিদ্বেষ নেই তার প্রতি সেক্ষেত্রে তোমাকে যদি সেই ব্যক্তি মাশ্চর্য করতে যায় সেই ব্যক্তির সর্বান্তক সব শেষ হয়ে যাবে তার শরীর ধ্বংস হয়ে যাবে তার মন শেষ নাম হবে না তাকে ভগবান কোনোরকমভাবে ক্ষমা করবেন কোনোরকমভাবে ক্ষমা করবেন এই কথাটা জেনে রাখো আর জন্য কেউ তোমাকে মাশ্চর্য করলো তার পাল্টা জবাব তুমি দেবে না সেটাকে সহ্য করবে সহ্য করা হয় সাধুর হচ্ছে পরমগুন সহ্য করা কত বড় গুণ সেটা স্বাস্থ্যের নীতি বিভিন্ন চাণক্য আদি সমস্ত উল্লেখ করেছেন শরীরকে বলছেন যে বলছেন বিদ্যারূপম কুরুপাণাম যারা কুরুপ কুৎসিত দেখতে তাদের বিদ্যাটাই হচ্ছে রূপ নারী নাম প্রতিব্রতাম যে নারীর প্রতিব্রতা ধর্ম নেয় তাকে বলাচ্ছে বিশ্বাস সমান স্বাস্থ্য বর্চার তার কোনো মূল্য নেই এক বিন্দু বিসর্গ মূল্য নেই এই জন্য শাস্ত বলছেন কোকিলানাম স্বরূপম কোকিলের যে কু কু ডাকে এই কোকিলের রূপটা কিন্তু ওই কণ্ঠ কণ্ঠ যেটা আছে ওটাই রূপ কোকিলের এই কালো দেখতে নিয়ে ধুমস ধুংস দেখতে কাকের মতো ওটা নয় কোকিলের রূপ বললো কোকিলানাম স্বরূপম তার কণ্ঠস্বরটাই তার রূপ আর নারী নাম প্রতিব্রধাম নারীদের রূপ হলো প্রতিব্রতারূপ কীরকম সুন্দর দেখতে রূপসার মান্দারি ফুল ওই ওইটা আমাদের লক্ষ্য নয় আর বিদ্যা বিদ্যারূপম কুরুপাণাম কুৎসিত দেখতে তার রূপ হলো বিদ্যা সক্রেটিসকে সক্রেটিস জার্মান ফিলসফার তাকে দেখি কুৎসিত ছিল দেখলেই ভয় পালাবে তুমি কিন্তু তার অন্তকরণ ভালো ছিল আর তপস্বি নাম রূপম, তপস্বী যারা যদি সত্যি সত্যি সাধু হয়ে থাকো তারা তোমাকে আক্রমণ করলো ক্ষমা করে দেবে অনেক অকথ্য অন্যায় করেছে জীবনে তথাপি তোকে ভাজনে রাখবার জন্য তুমি তাকে ক্ষমা করে দেবে ভুলে যাবে পুরনো কথা ওগুলো মনে রাখবে না তোমার গুরুমা আজকে দেখবে তিনি কত বড় সাধু তাকে লক্ষ্য করবে জগতের কাউকে দেখো না চারিদিকে আগুন জ্বলছে তার মধ্যে তিনি স্থির হয়ে বসে রয়েছেন কোনোদিন কাউকে আক্রমণ করেন নাই এত বড় তিনি সাধুত্ব দেখিয়েছেন কিন্তু তার চিত্তবৃত্তি কেউ গ্রহণ করতে পারল না এটি বড় দুঃখের বিষয় এখানে বলছেন এইভাবে কথাগুলো শিখে রাখো এগুলো অত্যন্ত মূল্যবান তুমি কত মূল্যবান তুমি বুঝতে পারছো না তোমাকে যদি এই জন্মর পরে আরও অনেক জন্ম জন্মগ্রহণ করতে হয় প্রতি জন্মে যদি আমার এই শিক্ষাগুলো তোমার স্ফূর্তিপ্রাপ্ত হয় তবে তুমি বেঁচে গেলে কেন এটা অপ্রাকৃত শিক্ষা তোমার আত্মার ভেতরে যদি ঢুকে থাকে এটা বেরোবে না আর বাইরের জগতে যত শিখছে ব্যাকরণ আদি সব শিখছে ও মোড়ে গেলে ঘাটে গেলে সব চলে গেলো সেগুলো আমি বলেছিলাম সেখানে যে তোমাকে ব্যাকরণ রক্ষা করবে না ফিলসফি জড় তোমাকে রক্ষা করবে না ভক্তি তোমাকে রক্ষা করবে জেনে রেখো শঙ্করাজ্য যে সুন্দর সুন্দর কথা বলেছেন হ্যাঁ এগুলো আর বারবার আমি কত উল্লেখ করব। সেখানে এই ব্যক্তি টাকা পয়সা এভাবে জড়ো করিয়েছেন হঠাৎ তার কপালে কপালে এমন হলো তার টাকা পয়সার সমস্ত জাহাজ ডুবি হলো সম্পত্তি নষ্ট হয়ে গেলো যেও বাঁচলো বাড়িতে এলো বাড়িতে এসে রাজা তার থেকে লুটে পুটে সমস্ত যা খাজনা বাকি সব টাকা নিয়ে গেল। বাড়িতে ডাকাত পড়ল প্রতি যে গোপন সম্পত্তি যেখানে রেখেছিল সব লুট হয়ে গেল। এবং যে কিছু বাদবাগী ছিল আত্মীয় পরিজনরা নিয়ে গেল সে এখন পথের ভিক্রি হয়ে গেল। এমনকি স্ত্রী পুত্র যারা ছিল তারা তোকে লাথি মেরে বাড়তে এতদিন সে পয়সাগুলো রোজগার করেছে তাদেরকে ভালো করে দেখেনি ভালো করে খেতেও দেয়নি পয়সাগুলো জমিয়েছে এখন যখন সব পয়সা ভগবানের দৈবিক ইচ্ছায় যখন সমস্ত অর্থ করি ধন সম্পত্তি সব লুট হয়ে গেল সে এখন পাগল হয়ে গেল মাথায় হাত দিয়ে বসলো আমার ষাটের উপর বয়স হয়ে গেল আমি সারা জীবন এই রোজগার করে কত কষ্ট করে ক্ষেপণাথা করে আমি এই সমস্ত অর্থকারী সব রোজগার করে আমি রেখেছিলাম আজ আমার সর্বনা সব চলে গেল তখন সে আস্তে আস্তে চিন্তা করতে আরম্ভ আচ্ছা এটা কেন হলো। সেটা ভালো করে যখন চিন্তা হলো তখন চৈত্রগুরু তার ভেতরেতে প্রেরণা দিল যে এটা হয়েছে চৈত্যগুরু তাকে প্রেরণা দিলো এটা তো তোর ভালোর জন্যই হয়েছে রে চৈত্যগুরু বুঝি যেমন লালাবুকে বুঝিয়ে দি লালাবু লালাবু বৃন্দাবনে যে লালাবাবু ভগবানকে লাভ করেছিল অতি অল্প বয়সে চলে গেছে লালাবাবু লালাবু অত্যন্ত অল্প বয়সে প্রাণ ছেড়েছিলো আর লালাবু বিখ্যাত কলকাতার ব্যবসায়ী ছিল লালাবাবু লালাবুর বাড়ি এখনো আছে ঘাটের দিকে সেই যখন সোয়াবাজার বাজার দিয়ে সোজা যাবে যখন হাওড়ার ব্রিজ আসবে তার আগে লোহি হাসপিটাল বলে একজন আছে ওখানে তার সেই যে লালাবাবু কোটি কোটি টাকার মালিক ছিল একটা দিনের একটা কথাতে তার খালি এই চিত্তবৃত্তি ঘুরে গেল সেই ছুটির দিনেও সে বিষয় ছাড়া চিন্তা করতে পার ছুটির দিনে বসে বসে কোথায় আরাম করবে বসে বসে হিসাবের খাতা দেখছে কে কত টাকা মেরে নিল আমার লাভ ঠিক মতো হলে গেলাম ওই ব্যবসাটা আমার ভালো হচ্ছে না ওটাকে ঠিক করতে হবে এইসব চিন্তা করত। হিসাবের কথা মন দিয়ে দেখছেন চিন্তা করছেন হঠাৎ সন্ধ্যে হয়ে আসছে হঠাৎ নিচে কাজের যে লোকটা বাসন মাঝতে আছে। তার মেয়েটাকে বলছে এই বাসনাগুলো জ্বালিয়ে দে না সন্ধে হয়ে গেল রো দিন খাবার হয়ে গেল হ্যালে এই কথাটা বলি রি লালাবুখানে সত্যিই তো আমার তো দিন খাবার হয়ে গেল আমার তো ষাটের ওপর বয়স আমি তো আমার তো জীবন চলে গেল আর আমি কি করব। সঙ্গে সঙ্গে সেই যে চৈত্রগুরু সেদিনই এই কথাটা বুঝিয়ে দিল বাসনা মানে কলাপাতা পাতা বাসনা বলে ও বাসনা ভালো বাসনাটাকে জ্বালিয়ে দেওয়া হচ্ছে বলেছে বাসনা না জ্বালালে পরে তো আমার আর কোনো রাস্তা নেই সঙ্গে সঙ্গে সেদিনই যে সিদ্ধান্ত নিয়ে দিনে সিদ্ধান্ত নি চলে গেলেন বৃহৎপরে মন্দির করলেন কিছু টাকা দিয়ে বাকি সব জাকে যাকে দেওয়া দিয়ে দিলেন এবার সেই লালাবাবু আশ্রয় পেরেছিলেন সিদ্ধবাবার সিদ্ধবাবার আশ্রয় পেরেছিলেন এবং সিদ্ধবাবা তাকে গোপনে সব কিছু ভজনে দিয়েছিলেন ওই বিষয়ী ব্যক্তি কালকে বিষয়ী ছিল আজকে সে হয়ে গেল পরম বৈষ্ণব সে ভগবানকে লাভ করে গেছে আমাদের সিদ্ধবাবার করুণাতে লালাবু সিদ্ধ প্রণালীও পেয়েছিলেন পেয়ে তিনি সিদ্ধ হয়ে চলে গেছেন অতি কোনো আর তার অসুবিধা হয়নি লালাবাবু সিদ্ধ হয়ে গেছিলেন কাজেই এই অবস্থাটা আবার দেখো চৈত্যগুরু প্রেরণা দিয়েছেন এইখানেও ওই ব্যক্তিকে চৈত্যগুরু প্রেরণা দিল হঠাৎ সেই দিনে এই কথাটা শুনে তার ধাক্কা লেগে গেল চৈত্রগুরু থাকেন চৈত্যগুরু কৃপা করে দিলেন সেদিন তার মনের মধ্যে ধাক্কা লাগলো সত্যি বাসনাগুলোকে জ্বালিয়ে দিলেন আর সত্যিই জ্বালানো সত্যি সত্যি জ্বালানেন বাসনা চিরকালের মধ্যে জ্বালিয়ে দিলেন আর বাসনা বলে কিছু নাই নির্মল হৃদয় না হলে কখনো পাবে না নিতায়ের করুণা হবে বোঝে রাধা কৃষ্ণ পাবে আর বলছেন বিষয় ছাড়িয়া গবে শুদ্ধ হবে মন কবে হাম হেরব শ্রী বৃন্দাবন কথাগুলো প্রত্যেকটা ইন্টারলিঙ্ক জড়িত আছে এখন সে এখন কি হলো বলছেন সে এখন কি করলো সে এখন মাথায় হাত দিয়ে প্রথমে বসলো কাঁধ কিছুক্ষণ পরেই সে বুঝতে পারলো চৈত্রগুরু কি বাড়ি তো তো ভালো হয়েছে এই বিষয়ে জালাতে কি জ্বালা জ্বলছিলি আজকে জাগে স্ত্রী পুত্র বসিয়ে তা সময় দেখলো নিজে তো দেখলি যে স্ত্রী যার হাত যাকে এত ভালোবাস সে তোকে তাই দিলো অপমান করে ছেলে মেয়েরা লাথি মারলো তোকে ধ্বন্দ নেই এখন রাতি মারবে কিছু নেই হ্যাঁ এখন তাই সেই তখন কি করল। সে রকম বলেন যে এবার ভগবান নিশ্চয়ই আমার বো সন্তুষ্ট হয়েছে ভগবান আমার উপর সন্তুষ্ট হয়েছে নালে হতে পারে না ভগবান আমার ওপর সন্তুষ্ট হয়েছে তাই আজকে আমার এরম অবস্থা ভালোই হয়েছে চাক এবার তিনি কি করলেন তিরণ্ডী সন্ন্যাস গ্রহণ করলেন করে কি করলেন এক খালি কৌপিন একটু বহিরবা সামান্য আর এখানে আচ্ছাদন একটু আর দণ্ড আর কমণ্ডুল নিয়ে ত্রিদণ্ডী ভিক্ষোভ তিন দণ্ড মানে হচ্ছে কায় মনো বাক্য কায় মনো বাক্য জীব যখন সন্ন্যাস নেয় তখন তার শরীর কায় মন এবং বাক্য তিনটেকে দণ্ড দিতে হবে পানিশমেন্ট দিতে হবে দিয়ে তাদেরকে দমন করতে পারলে মুকুন্দ সেবার দ্বারা নিজে নিজে দমন করতে পারে একটু আগে বলেছি অপ্রাকৃত কামদেবের সেবার দ্বারা তোমার কামটা যাবে বলেছি সেই জন্য চৈতন্য মহাপুর এই চৈতন্য চরিতামিতে বলেছেন প্রভু কয়ে সাধু এই ভিক ভিক্ষুক বচন মুকুন্দ সেবনব্রত কৈল গহন মুকুন্দ সেবনে হয় সংসার তারণ বুঝে গেল এটাকে বলে সন্ন্যাসব্রত সন্ন্যাস মানে হচ্ছে যুক্ত ন্যাস নিজেকে সন্মান্ত স্বান্তকরণে সেই পরাত্ম অখিলেশ্বর ভগবানের চরণে দিয়ে দাও সেবার জন্য নিজের বলে কিছু রিজার্ভ রেখো না নিজের বলে রিজার্ভ কিছু রেখো না অবশ্যই সন্ন্যাসের অনেক ব্যাখ্যা করা যেতে পারে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে গীতাতেও বলা আছে কাকে বলে গৃহস্থ ব্যক্তিগণেরও অন্তকরণের সন্ন্যাস হয়ে যেতে পারে এইসব কথা আমি পরে কোনোদিন সুযোগ আলোচনা করব। তা এখন সেই যখন সন্ন্যাস নিয়ে দণ্ডকমণ্ডুল নিয়ে যখন বেরোল ভিক্ষা করে খাচ্ছে তখন যারা তাকে চিনতো তাকে এবারে মারতে আরম্ভ করলো ঢিল মারে মারতে আরম্ভ করে এটা কপট বেটা ব্যবসা লস হয়েছে এখন সাধু হয়ে যায় তাহলে এইসব করছে আবার কোনো অন্য জায়গায় গেছেন তার হাত থেকে দণ্ডকমণ্ডুল কেড়ে নিচ্ছে নিয়ে বন্ধু বান্ধবদের এখানে দণ্ড ছুড়ে দিচ্ছে এখানে রয়েছে ওখানে নিতে যায় পা মানে পাগল ছাগল পেয়েছে কখনো কখনো তাকে আবার যা নিয়ে যা এবার ছুড়ে দিল দণ্ডগণ্ডল সে ওটা নিয়ে কাউকে কিছু বলতো না কেন এখন সে তিরণ্ড ভিক্ষুক হয়েছে তার এত সহ্য ক্ষমতা রেখেছে জীবনে কাউকে কিছু বলবে না কেউ তো তোকে মারেও অপমান করে তাহলে কিছু বলবে না সারাদিনের শেষে যে শ্রদ্ধালু ব্যক্তি কিছু দিল চাল ফাল ভিক্ষা হলো নদীর তীরে বসে ইট লাগিয়ে পাথর লাগিয়ে কোনো চুলাতে টুকরো কাটফাট দিয়ে কোনো মতে একটুখানি অন্নটাকে ফুটিয়ে কোনো নুন দিয়ে কিছু খাবে এরম ধরনের ব্যবস্থা করছে সেই সময় সমস্ত করে ভ মানে কোনো মতে সে খেতে বসবে সেই সময় কেউ এসে তার পাথের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে পেছাপ করে দিল তখন খাওয়া হলো না সারাদিন এমনিতে ভোজন করেনি তবুও সে কিছু বলল না মুখটাকে স্তব্ধ করে যে এগুলো ভগবানই করাচ্ছেন আমার সহ্য ক্ষমতাটাকে বাড়াবার জন্য কতখানি ধৈর্য ক্ষমতা সহ্য ক্ষমতা হলে পরে হিমালয়ের মতো ধৈর্য হলে পরে তবে তুমি ভগবানকে লাভ করবে সেটা তুমি কল্পনা করতে পারছো না কিরকম ধরনের ধৈর্য হলে পরে সংসারী জীব তুমি ভগবানকে লাভ করতে পারো সেটা তোমার মাথায় আসছে না সেই বলবেন এই তিরন্ড ভিক্ষুক এইভাবে সমস্ত কষ্ট করে করে কেউ কেউ তার মুখের কাছে এসে অধবায়ু ত্যাগ করছে বিভিন্ন পেছাপ করে দিচ্ছে তাকে এইভাবে তাকে অপমান করছে ভগবান বলছেন ভগবান বলছেন যে এইভাবে তাকে অপমান করতে করতে তাকে অসহ্য করে দিতে পারছেন না তাকে যে অসহ্য করে দেবে এবার দেখি কি করে রাগিয়ে দেবো রাগিয়ে দিতে পারছেন আর আমরা গুরু মহারাজের মুখে শুনেছি পরম প্রতিবাদ ভক্তিদৈত মাধবোশ্বী মহারাজকে তাকে জীবনে কেউ রাগিয়ে দিতে পারে। বলে আশ্চর্য কত মুসলিম ব্যক্তি বাংলাদেশ বিভিন্ন বর্তমান বাংলাদেশ তখন তো ইন্ডিয়ায় ছিল প্রশ্ন করত কোনো ব্যক্তি সেই কথা শুনেই রেখে যাবে কিন্তু তাকে কোনদিন বলছেন গুরুমাজ কোনদিন কেউ রাগিয়ে দিতে পারেনি যত বিবৎস প্রশ্ন করেছে তিনি হাসতে হাসতে দাঁড়িয়ে তাকে উত্তর দিয়েছেন তা সমাধান করে দিয়েছেন একে বলে প্রচারকের গুণ যদি আমি ক্রুদ্ধ হয়ে যাই তাহলে হবে না সমাধান হলো না আমি প্রসাদকে যদি রাগ করেম আমি ছুঁড়ে ফেলি সেটা সমস্ত ব্যক্তি দেখল প্রসাদকেও নাকি এভাবে ছুঁড়ে ফেলা যায় তার তোমার থেকে শিক্ষা পেলো তোমার রাগটা হওয়ার কারণ কী ছিল এর মূলটা অনুসন্ধান করো কে দায়ী ছিল এর জন্য প্রসাদটা কিছু ছুঁড়ে ফেলার কিছু নেই এতে তো যারা বসে রইলো তারা দেখলো প্রসাদকেও ছুঁড়ে ফেলা যায় অপমান করা যায় আমরা তো শুনেছি প্রসাদ নাকি চিন্ময় এমনকি ভোগের যে জলটা বেরো ওটাও তো চিন্ময় কেউ জলটা নিতে চায় না পরমাণুটা নিতে পরমাণ্ব দে আমাকে ওটা প্রসাদ আর জলটা বড় রয়েছে ওটা কেউ নেবে না ওটা কেউ নেবে না ওটাও তো প্রসাদ প্রসাদ যদি দেখো সর্বত্র প্রসাদ সর্বত্র প্রসাদ দেখতে চাও এই যে বসে রয়েছে শ্রোথাগুলো কৃষ্ণদাস কবিরাজ গোস্বাই বলছেন যত শ্রোতা আছে চৈতন্য চরিতাম্বৃতের চৈতন্য চরিতাম্বিতের যত শ্রোতা আছে তা সবার চরণ রেণু আমার মাথায় পড়ুক কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী যিনি চৈতন্য চরিতাম্বৃত গুরুবৈষ্ণবের কাছে শুনেছেন পাঠ করেছেন তাদের পা ধুইয়ে আমি তাদের জল পান করবো কৃষ্ণদাস কবিরাজ গোস্বাই বলেছেন আমিও তোমাদের কাছে এ কথা বলছি আজ এতদিন পর্যন্ত যে কঠোর কথা বলেছি সমস্ত তোমাদের মঙ্গলের জন্য আজ প্রার্থনা করছে ভগবানের চরণে যম সমস্ত শ্রোতার যেন চরণেণু অবশ্যই আমার মাথায় আসে তাহলে আমার বুদ্ধি শুদ্ধ হবে এবং আমি সত্যি সত্যি ভাগবতের অর্থ জানতে পারবো নচেত কোনোদিনই আমি ভাগবতের অর্থ জানতে পারব না সেখানে এখানে বলছেন এই কথা বলতে বলতে এখানে বলছেন কেনচিত ভিক্ষুণা গীতম পরিভূতেন দুর্য এত দুর্জনগণ অপমান করলো করার পরে স্মরতা ধৃতি যুক্ত এন ধৃতি মেধা এগুলো প্রত্যেকটা আলাদা আলাদা মানে আছে হ্যাঁ এইগুলো আশ্রয় করে কি করলেন স্মরতা ধৃতি যুক্ত এন বিপাকম নিজ কর্মনাম সেই ত্রিদ ভিক্ষু কাউকে অবমাননা করলো না এইখানে আমাকে পেছাপ করে দিল এখানে মারতে এলো এইখানে আমার কুমন্ডুল কেরণি কিছু বলছেন সে বললো সব আমার নিজ কর্মফল কিন্তু তোমাদের মধ্যে সেই সহ্য ক্ষমতা আসা মুশকিল একটু সংসারে কিছু হলে ভগবানকে হোক আর যাবো না মঠ বলে ফেল আরে জগন্নাথের সঙ্গে পরমার্থিক সম্বন্ধ তোমার আর তুমি জাগতিক জাগতিক যা কিছু তোমার কর্মফলে তুমি লাভ করছ সেগুলোর সঙ্গে কেন জগন্নাথকে এরকম বা এইগুলো তো ভক্তির লক্ষ্য না তোমার তো প্রাণনার জগন্নাথ যেটা চৈতন্য মহাপুষ শিক্ষা স্ট্রের শেষ লোকে বলেছেন হ্যাঁ যথা তথা বা বিদোধাত লম্পট মত প্রাণ আথাস্তু পরা। এটাই ভজন জীবনের শেষ কথা রাধারানী এই কথাটাই শেষ কথা বলেছেন সেই প্রাণনাথ আমায় আমাকে যা খুশি করে যদি পায়ে দলিত করে যায় অপমান করে তালেও আমার সে তো আমারই নিজ প্রাণনাথ সে তো অপর কেউ নয় আমি আর কাকে ভালোবাসতে যে ভালোবাসা আর কে আছে দেখাও তো জগতে যাকে ভালোবাসতে যেবে কালকে পিণ্ডি চট্টে যাবে সে ভালোবাসার ব্যক্তি নয় ভালোবাসতে পারবে জগন্নাথকে জগন্নাথ মানে শ্যাম সুন্দর কৃষ্ণ বংশীবাদন করছেন এইখানে এইখানে সব আছে কদাচিৎকালিন্দি তটবিপিন সঙ্গীত তরলো নারী বদন কমলা সাদ মধুপ এগুলো সব গাইবে রোজ গাইবে এটা এটা নিত্য গারা আমি বলে বলে ভাবলাম না এখানে যদি ঘরে বসে তাও করবে দেখবে কিরকম কী পাঠাবো তোমরা মূর্খ বোঝো না তো মহাপ্রভুর মুখবিগুলি তো কথা এটা যদি জগন্নাথকে শোনাও তাহলে কি ধরনের কী তুমি জানো না এরা করছে না এরা করছে না করু না করু কাজেই একটা সাধুর সমস্ত চরিত্র স্বভাব কিন্তু জগতের লোক শিক্ষা পাবে আমি একথা জানিয়েছি গৌড়িয়ামঠে চিৎকার করে যে গৌরী আমে যে ঝাড়ুদারের সেবাটা করে যে আমার এই প্রাঙ্গনটা ঝাঁট দিচ্ছে সেও কিন্তু প্যাসিভ প্রচারক সেও কিন্তু প্রচারক তার চরিত্র তার আচরণ তার ভাষা যেন অত্যন্ত নোংরা না হয় বাইরে থেকে জগন্নাথ দর্শন করতে হবে তার চরিত্র তার স্বভাব দেখে বলবি জগন্নাথ মন্দিরে গৌরী মঠের লোকগুলো এরকম কাজেই যে ঝাঁট দেবে তাকেও প্রচারক সেও কিন্তু প্রচারক প্যাসিভ প্রচারক প্রহুপাদ প্রমাণ করেছেন এক অভিমানী ব্যক্তি অত্যন্ত বড় ল বা বিশাল ব্যারিস্টার সে এসে এখন প্রহুপাদের কাছে এসছেন চৈতন্য মঠে তখন চৈতন্যমঠ বেশি দিন হয়নি হয় চৈতন্যমে এসে এবার সেখানে এসে বলছেন প্রভুপাদের সঙ্গে দেখা করবে প্রভুপাত খবর দিয়ে হয় যে কী ব্যাপার প্রভুপাত তো ব্যস্ত থাকেন চব্বিশ ঘন্টার মধ্যে চব্বিশ ঘন্টাই প্রহুপাত ব্যস্ত বিশ্রাম যে তিনি কোন সময় করতেন আমরা জানি না সাধুগুরু বেশ এই জীবন এবার সেই সময় তিনি বলছেন প্রভুপাদের কাছে হরিকথা শুনতে এসছেন প্রহুপাত বললেন আপনার সে মুখে আপনার মুখে কিছু শুনুন প্রহুপাত জানেন এই ব্যক্তি অভিমানী ব্যক্তি আমি যা বলবো সেটা তো কিছুই বুঝবে না আর গ্রহণও করবে না এক কাজ করি আগে প্রথমে অভিমানটাকে আগে ও আগে ওকে ওর অভিমানটাকে লাথি মেরে ভাঙতে হবে অভিমান থাকাকালীন অবস্থায় হরিকথা কানে যাবে না সেই জন্য তুই বললে আপনি হরিকথা শুনবেন আমার একটু সময়ের অসুবিধা আছে এক কাজ করুন আপনি বাগানে গিয়ে দেখবেন এক ব্যক্তি আছে বাগানে ওখানে একটা প্রভু আছে ব্রহ্মচারী তার কাছে গিয়ে আপনি সেখানে হরিকথা তো খুব সুন্দর হরিকথা বলবেন তাই নাকি মানে হ্যাঁ তিনি সপরিবারে সেখানে গেলেন গিয়ে খোঁজাখুঁজি করছেন দেখে হাঁটু পর্যন্ত একটা কাপড় আছে মাটি খুঁজছে এরমেরাম করে নোংরা সব এ করে সব খোঁচাচ্ছে কোথায় চারা লাগাচ্ছে এইসব বল ওখানে ঘুরে এলো বলে কই লোক তো দেখলাম না বোম্বাই বলো ওখানে কেউ নেই বলে হ্যাঁ একজন মাটি কাটছে কেটে ওখানে চারা ফাড়া লাগ ওর কথাই তো বলছি ওর কাছেই যা ওর কাছেই যাবো হ্যাঁ ওর কাছে যা ওর কাছে গিয়ে হরিকথা শুনো ওর কাছে গিয়ে বললো প্রহুপাত আমাকে বোম্বাই জায়গায় গিয়ে গিয়ে খবর পাঠালো বলছে প্রহুপাত বলেছেন আপনাকে কিছু হরিকথা বলতে এর কাছে কি হরিকথা শুনুন মাটি কোপাচ্ছে মাটি কোপাচ্ছে এর কাছে কি হরি কথা ও জানে না গৌড়িয়া বাটির যে মাটি কোপাচ্ছে সে হচ্ছে আগুন হ্যাঁ আমাদের আশ্রম গোসাই মহারাজের চরিত্র লেখা হয়েছে সেটা যে যে ভূতবৃত ব্রহ্মচারী আর তার সঙ্গে একটা ছাত্রদের বিমলা ও ভূতবৃত ব্রহ্মচারী হ্যাঁ তৎপ্রিয় এই গ্রন্থের মধ্যে সেই আশ্রম মহাজের চরিত্র দেখা লেখা নয় আশ্রম ছিলেন দেখতে বিশাল সুন্দর অপূর্ব সুন্দর নায়কের মধ্যে মানে নায়ক বলল ভুলক এত সুন্দর তার গায়ের রং এত সুন্দর দেখতে কলকাতায় থেকে তিনি পড়াশোনা করেছেন পূর্ববঙ্গে কোথায় বাড়ি ছিল তিনি শিক্ষিত অনর্গল ইংরেজি বলতে পারতেন এখন সে আমাদের এই আশ্রম মহারাজকে প্রহুপাত প্রথমে পরীক্ষা করার জন্য প্রথমে চাষবাসের কাজে দিয়ে দিয়েছে যান চাষবাসে সে আশ্রম মহারাজ কী করে বস্তা ধানে ধান ধান ভর্তি করে বস্তা করে আশ্রম মহারাজকে বলে নিয়ে যাও আশ্রম মহারাজ নির আমরাও মেনেছি এই জগন্নাথ সামনে মাথা বাজারের ব্যাগটা মাথায় দিয়ে দিত যে জানতো না আমার সঙ্গে সে বাজারে দিয়ে মাথায় দিয়ে দিত কুমড়ো কুমড়ো সব নিয়ে নদী ফাড়ে এলো তো এই তো অভিমানের আছে কি ভগবানের গোলাম তো আমরা এ তো অভিমানের কিছু নেই আমি এই আর পূর্ব পূর্ব পরিচয় কী যাস পূর্বের কোনো পরিচয় আছে নাকি আমাদের আর এখন সেইখানে আসম মহারাজ এইভাবে সেবা করতে। তাকে ওই ধানগুলো মাথায় দিয়ে দিত সে মাথায় করে আনতে একদিন প্রভুপাত অনেক একটা শিক্ষিত দল এসছে তাদেরকে হরিকতা শোনাবার জন্য প্রহুপাদের সময় নেই প্রহুপাত বলুন ওই যে মাঠে কাজ করছেন দেখুন ওই যে ওখানে ওই ব্রহ্মচারী ওকে ভূতবৃত ব্রহ্মচারী ওকে গিয়ে দেখলে বেশ ফস্টা দেখতে কিন্তু গায়ে ময়লা ফলে লেগেছে ধান ধান বইছে বলে প্রহুপাত আপনাকে খবর পাঠিয়েছে একজন লোক পাঠালো আপনাকে এদেরকে হরিকতা বলতে এরা অত্যন্ত শিক্ষিত আবার কিছু বিদেশিও এসছিল তার সঙ্গে এখন পৌপাদ প্রহুপাত আদেশ করেছেন জেনে এবার তিনি মায়াপুরের মহিমা ভগবানের মহিমা সব বলতে আরম্ভ করে অনরগল ইংরেজিতে আর তখন ওই যে ব্যক্তি শুনছে সে অবাক হয়ে গেল আমরা তো ভেবে যেহেতু মাটি ঘাটে কাজ করে ধান ফান মাথায় পরে আবার কুলি কামারি লোক হবে এদের কি অনরগল এসব কথা বলছে অবাক প্রভুপাদের এই সব পরীক্ষা ছিল এখনকার দিনে কেউ করবে না একটু যদি শিক্ষা থাকে অভিমানে সেভাবে আমি পড়াশোনা জানি দেবে না তখনকার দিন এরকম সেবা করতে। সেই ব্যক্তির কাছে প্রভুপাত তাকে হরিকথা শুনিয়েছিলেন অনর্গল এই হাঁটু পর্যন্ত খাপুর পড়াশোনা বেশি জানেন না অনর্গল হরিকথা বলেছিলেন তার অভিমানটাকে ভাঙার পর তারপর পপাত পরে কৃপা করেছিলেন তার আগে না তাহলে তিরণ্ডী ভিক্ষু এইভাবে তার অপমানিত হয়েছিল হওয়ার পরেতে অন্তিমে সে সুন্দর একটা গান করেছিল গীতা ভাগবতে গীতা অনেক আছে ঐল গীতা গোপী গীতা অনেক গীতা গীতা একরকম নয় অনেক গিতা পেয়ে যাবে ভমর গিতা প্রচুর হ্যাঁ গিতা প্রচুর গিতা গীতা মানে গান করা হয়েছে এখানে এই দ্বিজো আচ্ছা যে ব্রাহ্মণটা যে ব্যবসা করত যে যা এখন যে সব নাশ হয়ে গিয়ে এখন যে ত্রিদণ্ডী ভিক্ষু হয়েছে সে এখন এবার এই জ্ঞান তার মধ্যে উপদেশ উপদেশ মানে চলে এসছে সে এখন এত সুন্দর সমস্ত কথা বলছে যেগুলো কল্পনা করা যায় সে বলছেন প্রথমে বলছেন নূন্য মে ভগবানুষ্টোবো হূন মে ভগবানুষ্টম হেত জেনো নীত দশা নিদেশ নিবেদ নিদ্যামো প্লব জেনো নীতো দশাম নির্বেদশ্চা আত্মান্লব বলছেন নিশ্চয়ই আমি আজকে আমি বুঝতে পারছি এতদিন আমার এরম কাণ্ড জ্ঞান হয় নাই আজকে আমি বুঝতে পারছি ভগবান আমার উপর পরম সন্তুষ্ট হয়েছে তাহলে আমার উপর এরকম কৃপা করলেন কারো যে আমার হৃদয় থেকে সব বিষয় চলে গেল নূনম নিশ্চিত মেব নূনমে ভগবান সন্তুষ্ট আমার ওপর ভগবান সন্তুষ্ট হয়েছেন সর্বদেবময়ও হরি সর্বদেবময় যে হরি और तारे हमारा आज के करुण दशाएं जैसे अभिमान चले जाए चले जाए गानगुल से गोनार मत विषय ना बोल द्वित गान गई के बोले एटा के बोले गीता भिक्षुक गीता ना बोल जन मे सुख दुख हेतुर न देवतात्मा ग्रह कर म मन परम कारणी संसारक्रम परमाणी बिल्कानी समस्त पाठ कर नन मे सुख दुख हेतुर्ण जगते काउ के निजे सुख दुख कारण देखें तुओ हलो एक कथाद बोलो ना যদি এই ভাগবত কথা কানে গিয়ে থাকে কাউকে বলবে না নিজের কর্মফলে নিজের অবস্থা নায়াম জেন মে সুখ দুঃখ হে তুর ন দেবতা তো স্বর্গে দেবতাগণকে দু চারটে গালাগাল দিয়ে দিলে না তাও দিতে পারো না কারণ তোমার গ্রহ কর্মকাল আজকে শনির্দশা ধরেছে কালকে কেতুরদশা মায় আমার জীবনটা গেলো কেতু সব ব্যবসা শেষ হয়ে গেল তোর যা একটি চটকা তোর ভক্তি হলে সব হবে নেই যে কানাকাটি একটু আগেই সকালবেলা না দুপুরবেলা কে গিয়ে বলছে মানে আমার চাকরি পাই না একটু কী করুন মারা আর দরজা ফুলে ধুমধুম করে ঢুকে বলে আমাকে চাকরি পান না আর আরে চাকরি না আমি কি করব ভাই আমার নিজেরই কোনো চাকরি নেই আমি এখন বিকা মেয়েকে খাই আমি কি করব? বলছেন নাইম যেন মেয়ে সুখ দক্ষ হেতো কাউকে দোষ দেওয়ার নেই এগুলো সব কি হলো নিজের কর্মফলেতে হয়ে থাকে সাধুগুরু বৈষ্ণবের কাছে এইসব তুচ্ছ জিনিস চাইতে নেই তুচ্ছ জিনিস এগুলো কিছু না এই জন্য রাজার কাছে এসে যেন কেউ বলে বাসন মাজ ছাগল নেই সন্ন্যাসীরাও শুনে রাখুক তারা বলে কিনে জানিনা জানি কের সময় নাকি ভুলেই গেছে সময় এটা বলতে হয় এ ত বলছেন এতম স্থায় পারাত্মনিষ্ঠা মজ্তম পূর্বতমীর মহিভী অনেক নতুন কোন পথ অবলম্বন করবে না ঠিক যে পথে গেছেন সেই মহাজনের মহাজন জেন গত সপান্থা সেই পথে অবলম্বন করে তুমিও চলে যাও তোমাকেও ভগবান নেবে কিন্তু বৈষ্ণবের পেছনে পেছনে যাবে নিজে নিজে স্বতন্ত্রভাবে যাবে না এইভাবে করতে করতে আমি অল্পের ওপরে সব স্পর্শ করে ছালাম নির্লজ্জের মতো কিছু করার নেই এখানে সুখদেব গোস্বামী পরীক্ষিত মহারাজ এখন সিদ্ধ হয়ে গেছেন সিদ্ধ বাবার মুখে ভাগবত কথা শ্রমণ করার পর তার সম্বন্ধ অবৈধ প্রয়োজন জ্ঞানের কোনো অভাব হয়নি অর্থাৎ দীক্ষা এমনিতেই হয়ে গেল সম্বন্ধ অবৈধ প্রয়োজন জ্ঞানে জাগরুক হল এই ভাগবত কথা শুনে আর তোমার মন্ত্রণীয় হচ্ছে হচ্ছেন এখানে এবার পরীক্ষিত মহারাজ কেঁদে কেঁদে সুখদেব গোস্বামী গুরুদেব বলছে এবার শিষ্যকে বলছে আশীর্বাদ করে বলছে এবার আমি যাই তুমি এবার থাকো তোমার কোনো চিন্তা নেই তুমি তো মুক্ত হয়ে গেছো আমি আগেও বলেছিলাম যতক্ষণ পর্যন্ত মানুষ ভাগবত কথা না শোনে ততক্ষণ সেই পর্যন্ত সে মরে যাবে এরকম ভয়টা থাকতে পারে যতক্ষণ পর্যন্ত ভাগবত কথা না শোনে যেই ভাগবত কথা গানে চলে গেলো তোমার মৃত্যু হয় আর তোমাকে পেরে দিতে পারবে না সেই না বলছেন রাজা এবার কেঁদে কেঁদে বলছেন সে গুরুদেবকে রণ্ডবধ করে বলছেন সিদ্ধ অসম অনুগৃহীতি ভবত করুণাত্মা শ্রাবিতযচ্চ মে সাধ অনাদি নিধনম হরি সিদ্ধ অসম অনুগৃহীতি ভবত করুণাত্মা শ্রাবিতো যচ্চ মে সাক্ষাত অনাদি নিধনম হরি বলছেন নাতি অদ্ভুতরা তো সাধু এই জন্য সাধু বলে যে নিজের সর্বস্বকে শেষ করে এসে জনগণের কাছে ভগবানের অমৃতময় কথা বলে এটা অদ্ভুত কিছু না সাধুর চরিত্রই এরকম সাধু সর্বকিছুর বিনিময় নিজের শেষ করে যেমন প্রদীপ একটা নিজে জ্বলে জ্বলে সবাইকে আলো দিয়ে নিজে চলে যায় সাধুর জীবনে চাওয়া পাওয়া কিছু নেই মোমাতি যেমন আলো দিয়ে দিয়ে পুরে পুরে নিজে চলে যায় সাধু এরকম অদ্ভুত তার চরিত্র আর এইভাবে বলে গুরুদেব আস্তে আস্তে বিদায় নিলেন এবার পরীক্ষিত মহারাজ সেখানে বলেছিলেন এবার আমাকে যত পারে তক্ষক কোথায় আছে আমাকে সর্প দংশন করে করুক কোথায় আছে আসুক আর আমার ভয় নেই দশত মে আলম কত কত তক্ষ কাজে আসো এবার দংশন করো অনু বলছেন এবারে অনুগৃহীত অশ্মী কিতার্থী ইত্যাদি শ্লোক বলা হলো দ্বাদশ এই ভাগবতের দ্বাদশন্ধ থেকে আমি এইসব কথা বললাম এবার লাস্টে ভাগবতের অনেক কথা এখানে বর্ণনা আছে মারকন্ড মনের মায়া দর্শন ইত্যাদি বর্ণনা আছে তারপর ভাগবতের বিভিন্ন লক্ষণগুলো সব বাড়া আছে আর বিভিন্ন পুরানে কত কত শ্লোক আছে কি জন্য সব আছে সমস্ত বর্ণনা করা আছে এই শ্লোক দিয়ে আমি শুরু করেছিলাম মনসা পশুন্ত্রি যোগি না সঙ্গ বিদুসুগণা দেওয় পৃষ্ঠে ব্রহ্মদ মন্দ মদর গি গ্রকোনাথ নিদ্রা লোকমঠাকৃতির্ভব শ্বাস নিপন যার কলনু বৎম জন্মনি বসুকে পাশে যার যদি প্রশ্ন থাকবে আমি এক ঘন্টা পরে আধ ঘন্টা বসবো এখানে আরতি যেন ডিস্টার্ব না হয় যার কোনো ব্যক্তি বাস্তব প্রশ্ন আছে মূর্খের মতো প্রশ্ন করলে সে প্রশ্ন ওর কোনো উত্তর দেওয়া হবে না কিছু থাকে পরে বসলাম আজকে ব্রত শেষ হয়েছে সকালে সাড়ে বারোটায় আমি শেষ করেছি তাও যদি কোনো প্রশ্ন থাকে উপরে এখানে জগন্নাথের সেবার ব্যাঘাত হবে